রেইন মিডিয়া পরিবেশিত অডিও লিকচার সিরিজ উম্মাতুল এই সিরিজ আলোচিত হবে মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা আলহামদুলিল্লাহ ওসল্লা মহম্মদ তাসলিমান তসলিমান উম্মাতুল মহমিনীন সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা জানব খাদিজা বিন তুখাইলিদ্দি আল্লাহ আনহা এর জীবনী आब्दुल्ला इबना आब्बास रदिअल्लाहन हुम आब अवर्णना कर एक एक्न रसुल्लाह सुल्लाह आलहीसल्लम मटीत चार रेखा टनलें चार दाग दिलपर सहबी दे के जिज्ञासा करल है तुम्हरा कि जानो एगुलू की सहबाई कैरम रदिअल्लाहुआन हुम स्वाभाविक भाई भक्ति और श्रद्धार कारण जवाब दिल अल्लाह और तरह रसुल तक रसुल्लाह सल्लाह आलहीसल्लम तक के बलें य चार्टी रेखा हूँ खदिजाबीते खुआइलिद ফাতিমা বিনতে মোহাম্মদ মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম ইমরাতু ফেরাউন বা ফেরাউনের স্ত্রী সুতরাং সেই চারটি রেখার মাধ্যমে রসুল উল্লাহ সাল আলহিউসলাম পৃথিবীর শ্রেষ্ঠ চারজন নারীকে বুঝিয়েছিলেন খাদিজা রদিয়াল্লাহু আনহা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ চারজন নারীর একজন অন্য হাদিস এসেছে রসুল্লাহ সল্লাহ আলহিহাস্লাম বলেছেন খদিজা বিনতে খোয়াইলিদ তিনি ছিলেন তার যুগের সর্বোত্তম নারী আর মারিয়াম বিন্দ ইমরান ছিলেন তার যুগের সর্বোত্তম নারী আয়সা রদি আনহা বলেন আমি রসুল্লাহ সালু আলহি আসাল্লামকে বলতে শুনেছি কানাত খাদিজা তু খাইরি নিসাঈল আয়লা মিন খাদিজা জগতের সর্বোত্তম নারী একটি মত অনুসারে খাদিজা রদিয়াল্লাহু আনহার জন্ম হয়েছিল যুদ্ধের পনেরো বছর আগে কোরআনের সুরাফিলে সেই হাতির যুদ্ধের কাহিনী এসেছে যা আমরা কমবেশি সবাই জানি ইয়েমেন থেকে একটি বাহিনী এসেছিল কাবাঘর ধ্বংস করতে কিন্তু আল্লাহালা আসমানি গজব পাঠিয়ে ওই বাহিনীকেই ধ্বংস করে দিয়েছিলেন ওই বছরটিকে আরবরা আমুল ফিল বা হাতির বছর নামে বলতো। এই হস্তিযুদ্ধের বছরেই জন্মগ্রহণ করেছিলেন রসুল উহ সাল্লাহু আলিহিসাল্লাম যেটা ছিল ইংরেজি পাঁচশো সত্তর কিংবা মতান্তরে পাঁচশো সালের কথা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্ম হয়েছিল সেই হাতির যুদ্ধের পনেরো বছর আগে হস্তি বাহিনীর নেতা ছিল আব্রাহা সে ছিল আবিসিনিয়া বা ইথিওপিয়ার বাসিন্দা ইথিওপিয়া থেকে একজন সৈনিক হিসেবে ইয়েমেনে এসেছিল সে এরপর সে নিজেই ইয়েমেনের রাজত্ব দখল করে নিয়েছিল আব্রাহার বাহিনী যখন মক্কায় গিয়ে ধ্বংস হলো তখন ইয়েমেনের স্থানীয় লোকেরা আবিসিনিয়ার লোকদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর ইয়েমেনের ক্ষমতায় বসে সেখানকার রাজা সাইফ ইবনেজু ইয়ান তখন তাকে সংবর্ধনা জানানোর জন্য মক্কা থেকে একটি বিশিষ্ট প্রতিনিধি দল পাঠানো হয়েছিল সেই প্রতিনিধি দলে যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন রসুল উল্লাহ সালুল্লাহু আলহসাল্লামের দাদা আব্দুল মোত্তালিব এবং সেই প্রতিনিধি দলে আরও ছিলেন খাদিজা রাদি আনহার পিতা খুয়াইলিদ ইবনে আসাদ সুতরাং এ থেকে বোঝা গেল খাদিজার পিতা খুয়াইলিদ ছিলেন খুবই উচ্চবংশীয় অভিজাত এবং সম্পদশালী একজন ব্যক্তি যিনি ছিলেন কুরাইশদের গণ্যমান্য নেতাদের একজন খাদিজা আনহা তিনি জন্মেছিলেন এমন একটি সমাজে যেখানে চতুর্দিকে ছিল অন্ধকার চারিদিকে শিরেক কুফর এবং কুসংস্কারের ছড়াছড়ি সেই সমাজে পাথরের মূর্তিকে সম্মান জানানো হতো মূর্তি পূজা করা হতো বিভ্রান্ত কবিদের প্রশংসা করা হতো নারীদের চূড়ান্ত অসম্মান করা হতো এমনকি কন্যা সন্তান জন্ম নিলে তাকে জ্যান্ত পুঁতে ফেলা হতো মাটিতে তুচ্ছ কারণে খুনোখুনি আর যুদ্ধ চারিদিকে লেগেই থাকত চতুর্দিকে ছিল অশ্লীলতার শয়লাভ এমনই একটি পরিস্থিতিতে মক্কার কিছু অভিজাত পরিবার ছিল এর ব্যতিক্রম খাদিজা রাদিয়াল্লাহ আনহার পরিবার ছিল তেমনই একটি পরিবার অন্ততপক্ষে ওরা কন্যা সন্তানকে জ্যান্ত দাফন করতো না খাদিজার বয়স যখন পনেরো বছর তখন একটি ঘটনা ঘটল প্রখ্যাত মুসলিম ঐতিহাসিক ইবনে ইসহাক উল্লেখ করেছেন একবার মক্কার মহিলারা কাবার চারপাশে এসে জড় হলো একটি জাহিলি উৎসবে যোগদান করার জন্য কাবার সামনে এনে রাখা হলো হুবালের মূর্তি মূর্শিকরা কাবার চারপাশে তাফ করছিল আর সেই মূর্তিগুলোর কাছে পূজা করছিল তাদের উদ্দেশ্যে সিজদা করছিল এবং মূর্তিগুলোর কাছে দোয়া করছিল অন্যান্য মহিলাদের সাথে তখন খাদিজা রদিয়াল্লাহ আনহা তিনিও ছিলেন সেখানে তবে তিনি এসব সিরকি কাজে অংশগ্রহণ করেননি তিনি সেখানে উপস্থিত মহিলাদের কাজ দেখছিলেন এমন সময় সেখানে এসে হাজির হলো এক উস্কোখুস্কো চুলের বুড়ো বুড়ো লোকটা ছিল ইহুদি সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল এরপর সবার উদ্দেশ্যে চিৎকার করে বলল ও হে মক্কার মহিলারা তোমরা শোনো আল্লাহর পক্ষ থেকে একজন তোমাদের মধ্যে যার সৌভাগ্য হবে সে যেন তাকে বিয়ে করে নেয় একজন অচেনা বুড়োর মুখে এই ধরনের কথা শুনে সেই মহিলাদের হইচই থেমে গেল লোকটির কথা শুনে তারা আশ্চর্য হয়ে গেল তারা ভাবলো এই লোকটি হয়তো তাদেরকে বিদ্রুপ করছে কটাক্ষ করছে ওরা ভাবল হয়তো তাদের মূর্তিগুলোকে অপমান করার জন্য এই কথা বলেছে বুড়োটা তাই মহিলারা ওই বুড়োকে লক্ষ্য করে চিৎকার চেঁচামেচি করতে লাগল আর কেউ কেউ তাকে পাথর মেরে তাড়িয়ে দিতে লাগলো কিন্তু খাদিজা রাজি আল্লাহু আনহা তিনি ছিলেন ব্যতিক্রম তিনি কিছুই করলেন না তিনি সেই বাতিল মূর্তিগুলোর পক্ষে কোনো কথাই বললেন না ইসলাম গ্রহণের আগে কিংবা পরে খাদিজা রদিয়াল্লাহু আনহা কখনোই মূর্তি পূজা করেননি এবং এগুলোকে ভালোও মনে করতেন না পুরোর কথা শুনে অন্যরা আশ্চর্য হলেও খাদিজা রদিয়াল্লাহু আনহা খুব একটা আশ্চর্য হলেন না কারণ তিনি জানতেন একজন রাসুল আসার সময় চলে এসেছে ইসমাইল আলহিসাল্লামের বংশধরদের মধ্যে আল্লাহ তালা একজন রাসুল পাঠাবেন এই তথ্য তিনি আগেই জানতেন এবং এটা শুনেছেন তার চাচাতো ভাই ওয়ারাকাবিন নৌফেলের কাছে ওয়ারাকাবিন নাওফেল তিনি আল্লাহর ইবাদত করতেন মূর্তি পূজা করতেন না তিনি ছিলেন ইনজিল এবং তাওরাত কিতাবের আলেম ওয়ারাকাবিন নউফেল মক্কাবাসীদের শির্কের প্রকাশ্য সমালোচনা করতেন তিনি বলতেন এই যে মক্কার লোকেরা এরা ইব্রাহিম আলহি ইসলামের ধর্ম থেকে বহু দূরে চলে গেছে ইব্রাহিম আলহি ইসলাম কাবা নির্মাণ করেছেন একমাত্র আল্লা তায়াল্লার ইবাদতের জন্য অথচ এরা কিনা এখানে এসে মূর্তি পূজা করছে খাদিজা রাজি আল্লাহ আনহা এসব কারণে ওরাকাকে খুবই ভক্তি শ্রদ্ধা এবং সম্মান করতেন মক্কায় ওরাকার মতো আরও কয়েকজন মানুষ ছিলেন যারা কোনো ধরনের মূর্তি পূজা কিংবা শিরকুফর করতেন না জায়দ ইবনে আমর বিন নুফায়েল ছিলেন এমনই একজন ব্যক্তি জায়েদ যদি শুনতেন কোনো ব্যক্তি তার কন্যা সন্তানকে হত্যার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তখন জায়দ সেখানে গিয়ে হাজির হতেন এবং লোকটিকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাতেন যেন সেই কন্যাকে সে হত্যা না করে যদি লোকটি এতেও রাজি না হতো তখন জায়দ বিন আমর বিন রুফয়েল অর্থের বিনিময়ে হলেও সেই মেয়েটির জীবন বাঁচিয়ে দিতেন এমনই একটি পরিবেশে দিন কাটছিল খাদিজা বিন তু খোয়াইলিদ রাজিউল্লাহু আনহার আমরা একটু আগেই বলেছি খাদিজা জন্মেছিলেন মক্কার এক অভিজাত পরিবারে খাদিজার পিতার নাম খুয়াইলিদ ইবনে আসাদ আর মায়ের নাম ফাতিমা বিনতে জা ইদা খাদিজার পিতা খুয়াইলিদ ছিলেন বনু আসাদ গোত্রের নেতা এই গোত্রের লোকেরা ছিল কুরাইশদের দূত বা প্রতিনিধি তাদেরকে বিভিন্ন রাজাবাদশার দরবারে পাঠানো হতো কুরাইশদের প্রতিনিধি হিসেবে আব্রাহার বাহিনী ধ্বংস হওয়ার পর মক্কার প্রতিনিধি দলের অংশ হয়ে খাদিজার পিতা ইয়েমেনের বাদশার কাছে গিয়েছিলেন এই ঘটনা একটু আগেই আমরা বলেছি খুয়াইলিদের পর্দাদা ছিলেন কুসাই ইবনে কেলাব কুসাই ছিলেন কুরাইশদের নেতা তিনি কুরাইশদের বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা গোত্রগুলোকে একত্রিত করেছিলেন এবং তাদের হাতে মক্কার ক্ষমতা তুলে দিয়েছিলেন তাদের হাতে মক্কার নেতৃত্ব দিয়েছিলেন এ কারণে সকলেই তার বংশকে শ্রদ্ধা করত এই বংশের মেয়ে বিয়ে করতে পারলে সবাই নিজেকে ধন্য মনে করত তাই বড় হবার সাথে সাথে চারদিক থেকে খাদিজা রাজিয়াল্লাহ আনহার সুনাম ছড়িয়ে পড়ল চরিত্র সম্পদ সৌন্দর্য এবং বংশমর্যাদার কারণে তিনি ছিলেন সবার থেকে আলাদা জাহিলি যুগের কোনো কলুষতা খাদিজাকে স্পর্শ করেনি এ কারণে লোকেরা তাকে ডাকত তোয়াহিরা আফিফা কুবরা অর্থাৎ যিনি পবিত্র সতী এবং মহান নারী সম্মান ও আভিজাত্যের কারণে খাদিজাকে বলা হতো আমিরাত কুরাইশ এবং বলা হতো সৈদাতল কুরাইশ অর্থাৎ কুরাইশদের মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ বা কুরাইশদের রাজকন্যা বিয়ের বয়স হওয়ার পর অনেক নামি দামি পাত্র বিয়ের প্রস্তাব পাঠাতে লাগলো খাদিজার পিতার কাছে অবশেষে খাদিজার বিয়ে হলো আবুহালা ইবনে জুরারার সাথে একসময় সময় আল্লা রিছাই আবুহালা ইন্তেকাল করলেন খাদিজা বিধবা হয়ে গেলেন তখন খাদিজাকে বিয়ে করেন আতিক ইবনে আবিদ নামে এক ব্যক্তি একসময় তিনিও ইন্তেকাল করলেন আবার বিধবা হয়ে গেলেন খাদিজা তখন খাদিজা ছিলেন দুই পুত্র ও এক কন্যার মা তবুও খাদিজার কাছে বিয়ের প্রস্তাব আসতে লাগলো কারণ তার গুণ এবং যোগ্যতার কোনো কমতি ছিল না মক্কার বড় বড় নেতা সর্দার এবং ধনী ব্যবসায়ীরা খাদিজার কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে লাগলো কিন্তু তিনি সবার প্রস্তাব ফিরিয়ে দিলেন দুই ছেলে আর এক মেয়েকে নিয়েই দিন কাটাতে লাগলেন খাদিজা রদিয়াল্লাহু আহা তিনি ছিলেন একজন ধনবতী মহিলা উত্তরাধিকার সূত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়েছিলেন তিনি সেসব সম্পদ দেখাশোনার জন্য তিনি কর্মচারী রাখতেন খাদিজা তাদেরকে মজুরি দিতেন আর তারা অর্থাৎ সেই কর্মচারীরা খাদিজার সম্পদ দিয়ে ব্যবসা করত এই পদ্ধতিতে ব্যবসা করার নাম মুদারাবা খাদিজা রাজি আনহা নিজে কখনো ব্যবসা করতে যেতেন না তিনি ছিলেন মূলত একজন বিনিয়োগকারী একবার তিনি ব্যবসার জন্য একজন বিশ্বস্ত লোক খুঁজছিলেন কিন্তু সৎ এবং বিশ্বস্ত লোক পাবেন কোথায় সেই জাহিলি যুগে সৎ এবং বিশ্বস্ত লোক খুঁজে পাওয়া খুবই দুর্লভ এটা কোনো সহজ কাজ নয় এমন সময় তিনি শুনতে পেলেন সবাই একজন যুবকের সুনাম করছে লোকেরা তাকে ডাকে আজ সদিক এবং আল আমিন অর্থাৎ যিনি সত্যবাদী এবং বিশ্বস্ত সেই যুবকটি ছিল কাভাঘরের খাদেম আবু তালিবের ভাতিজা যুবকের নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু সেই যুবকটি রাজি হবে খাদিজার কাফেলা নিয়ে সিরিয়া ব্যবসা করতে যেতে ওদিকে যুবকটির চাচা আবু তালিব নিজেও ভাবছিলেন এই কথা আবু তার ভাতিজা মোহাম্মদকে বললেন ভাতিজা কুরাইশ্ব তাদের ব্যবসায়ার কাফেলা নিয়ে সিরিয়া যাচ্ছে কিন্তু আমি তো একজন গরিব মানুষ আমার কোনো ব্যবসা সামগ্রী নেই আমি শুনেছি খাদিজা তার কাফিলার জন্য একজন যোগ্য লোক খুঁজছে তুমি যদি তার কাছে যেতে হয়তো সে তোমাকে ব্যবসার দায়িত্ব দিত তোমার সততা এবং বিশ্বস্ততা সম্পর্কে সে খুব ভালোভাবেই জানে একথা শুনে যুবক মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম বললেন চাচা যান আপনি অপেক্ষা করুন হয়তো তিনি নিজেই লোক পাঠাবেন আমার কাছে কি আশ্চর্য যুবকের কথাই সত্যি হলো একটু পরেই খাদিজার পাঠানো লোক এসে হাজির হলো সেখানে লোকটি প্রস্তাব দিল আপনি আমাদের কাফেলা নিয়ে সিরিয়া যান অন্য ব্যবসায়ীদের তুলনায় আপনাকে দ্বিগুণ পারিশ্রমিক দেওয়া হবে এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন যুবক মোহাম্মদ সালু আলহি ওয়াসাল্লাম খাদিজার পণ্য নিয়ে কাফেলা নিয়ে রওনা দিলেন সিরিয়ার দিকে এবং তার সাথে গেলেন খাদিজার বিশ্বস্ত দাস মাইসারা একসময় কাফেলা সিরিয়া পৌঁছে গেল যুবক মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম একটি গাছের নিচে বসলেন বিশ্রাম নেবার জন্য কাছেই ছিল এক খ্রিস্টান দরবেশের গির্জা দরবেশ বলল গাছের নিচে বসা ওই লোকটিকে এই গাছের নিচে তো নবী ছাড়া কেউ বসেন না একথা শুনে মাইসারা মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের পরিচয় দিল সব কিছু শোনার পর সেই খ্রিস্টান দরবেশ বলল জেনে রাখো ইনিই হবেন শেষ নবী ইনিই হবেন শেষ নবী एरपर मायसरा के साथ सिरियार बजारे गलन जुबक मोहम्मद सल्लाहुअल्लम जतदिन सरिया थार कथा छोड़लें जी व्यवसा करार करलें जुबक मोहम्मद सल्लाहसल्लमश्रम बुद्धिमता सतता और विश्वस्तार देखे सबाई मुग्ध हलो व्यवसाय अनेक लाभ हलो काफेलार लोकी मने रवना दिल मक्कार पथे पथे घटल और एक अबक कर घटना माइसरा बोलें जख दुपुरे प्रचंड रोदे काफेला पथ चलत তখন দেখতাম দুজন ফেরস্তা এসে ছায়া দিচ্ছেন তার মাথার উপর কাফেলা যখন মক্কার কাছাকাছি চলে এলো খাদিজা রাজিয়াল্লাহু আনহা তিনি নিজেও এই অবাক করা দৃশ্য দেখলেন এবং আশেপাশের মহিলাদেরকেও তিনি এই দৃশ্য দেখালেন এতে সবাই অবাক হয়ে গেল এরপর যখন কাফেলা মক্কায় চলে এলো মাইসারা এলেন খাদিজার কাছে তিনি ব্যবসার সমস্ত হিসাব দিলেন এবং খাদিজার কাছে সেই যুবক মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের ভূয়সীর প্রশংসা করলেন সেই যুবকের সত্যতা বিশ্বস্ততা এবং পরিশ্রমের কথা তুলে ধরলেন আরও বললেন সেই খ্রিস্টান দরবেশের কথা এসব শুনে যুবক মোহাম্মদ সাল্লু আলহিসাল্লামের প্রতি গভীর ভক্তি এবং শ্রদ্ধা সৃষ্টি হল খাদিজার অন্তরে খাদিজা রাজিয়াল্লাহু আনহা সবসময় ভাবতে লাগলেন মোহাম্মদ সাল্লু আলাইস্লামের কথা বারবার তার চোখে ভাসতে লাগল ফেরেজ সেই ছায়া দেয়ার দৃশ্য এর ব্যাখ্যা কি এটা জানার জন্য তিনি ছুটে গেলেন ওয়ারাকাবিন ফেলের কাছে আগেই বলেছি ওরাকা ছিলেন তাওরাত এবং ইনজিল কিতাবের আলেম সব কিছু শোনার পর ওরাকা বললেন খাদিজা তোমার কথা সত্য হলে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম তিনি হবেন এই উম্মতের নবী এবং আমরা তারই অপেক্ষায় আছি কথা শুনে খাদিজার অন্তরে আরও আগ্রহ সৃষ্টি হলো মোহাম্মদ সাল্লাহ আলি আসলামের ব্যাপারে কয়েকদিন পর খাদিজা একটা সুন্দর স্বপ্ন দেখলেন তিনি দেখলেন আসমান থেকে একটা আলো নেমে এসেছে তার কোলে এবং সেই আলোতে ঝলমল করে উঠল তার ঘর এরপর সেই আলোটা বাড়তে বাড়তে ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে ঘুম ভাঙার পর অস্থির হয়ে গেলেন খাদিজা তিনি ভাবতে লাগলেন এটা কি চাঁদ নাকি সূর্য এই স্বপ্নের অর্থ কী এর ব্যাখ্যা জানার জন্য আবার তিনি ছুটে গেলেন ওরাকাবিন ফেলের কাছে ওরাকা স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন তিনি বললেন সুখবর নাও বোন আমার সুখবর নাও এই স্বপ্ন সত্যি হলে নবুয়ের আলো প্রবেশ করবে তোমার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আহা তিনি ছিলেন বিচক্ষণ এবং বুদ্ধিমতী মহিলা তিনি ভাবলেন বিয়ের ব্যাপারে সেই যুবক মোহাম্মদ সাল্লু আসলাম তিনি কি ভাবছেন এটা আগে জানা দরকার তাই তিনি তার বান্ধবী নাফিসাকে পাঠালেন মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের বাড়িতে নাফিসা বললেন মোহাম্মদ আপনি বিয়ে করছেন না কেন তিনি সাল্লাহু আলহিউসাল্লাম বললেন বিয়ে করার মতো অর্থ আমার নেই একথা শুনে নাফিসা বললেন যদি কোনো অভিজাত বংশের ধনী নারী আপনাকে বিয়ে করতে চায় রাজি হবেন কে তিনি জানতে চাইলেন মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম নাফিসা বললেন সেই নারী হচ্ছেন খাদিজা বিনতে খোয়াইলিদ একথা শোনার পর মোহাম্মদ সাল্লু আলহিউস্লাম পরামর্শ করলেন তার চাচা আবু তালিবের সাথে খদিজার কথা শুনে খুবই খুশি হলেন আবু তালিব খদিজা রদিউল্লাহু আনহা ছিলেন মক্কার সুপরিচিত সম্ভ্রান্ত নারী তার উচ্চ বংশমর্যাদা চরিত্র সৌন্দর্য সম্পদ এবং সম্মানের কথা কে না জানে এছাড়া আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের বংশের সাথে নানাভাবে খাদিজার বংশের আত্মীয়তা সম্পর্ক ছিল তারা উভয়েই ছিলেন কুসাই ইবনে কেলাবের বংশধর রসুল্লাহ সাল্লাহ আলহিস্লামের বংশতালিকায় পঞ্চম উর্ধতন পুরুষ ছিলেন কুসাই আর খাদিজার বংশধরায় চতুর্থ উর্ধতন পুরুষ ছিলেন কুসাই ইবনে কেলাব এছাড়া আবুতালিবের বোন সাফিয়ার বিয়ে হয়েছিল খাদিজার ভাই আওয়ামের সাথে সুতরাং রাসুলের ফুপু সাফিয়া ছিলেন খাদিজার ভাবি তাই খাদিজার ব্যাপারে আবু তালিব খুব ভালোভাবেই জানতেন তিনি খালিজার দেয়া প্রস্তাবের প্রশংসা করলেন চাচা আবু তালিবের সাথে পরামর্শ করার পর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই বিয়েতে রাজি হলেন সম্মতি দিলেন এরপর নির্ধারিত দিনে বিয়ের আয়োজন করা হলো দুই পরিবারের লোকেরা এসে উপস্থিত হলো সেখানে আবু তালিব বিয়ের দিলেন তিনি বললেন এই যে আমার ভাতিজা মুহাম্মদ সে এক সম্ভ্রান্ত কুরাইশি যুবক জ্ঞানে গুণে মান মর্যাদায় সে সবার থেকে সেরা তার সাথে কারোর তুলনা চলে না যদিও সম্পদ তার কম কিন্তু তাতে কি। সম্পত্ত চিরদিন থাকে না সে খাদিজাকে বিয়ে করতে ইচ্ছুক আর খাদিজাও তাকে বিয়ে করতে আগ্রহী এভাবে খাদিজা রাদি আল্লাহু আনহার সেই স্বপ্ন সত্যি হল আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টিকে স্বামী হিসেবে পেয়ে ধন্য হলেন তিনি সত্যিই যেন আসমানের সব আলো নেমে এলো তার ঘরে বিয়ের পর একদিন খাদিজা রাজি আল্লাহু আনহা তার স্বামী মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের কাছে এসে বললেন আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক সম্ভবত আপনিই হবেন সেই শেষ নবী যার জন্য সবাই অপেক্ষায় রয়েছে এই উদ্দেশ্যেই আমি আপনাকে বিয়ে করেছি আপনি নবী হলে আমাকে যেন ভুলে যাবেন না আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য জবাবি মোহাম্মদ সাল্লু সাল্লাম বললেন আমার প্রতি তুমি যে উত্তম আচরণ করেছো তা আমি কখনোই ভুলব না তুমি আমাকে বিয়ে করেছো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তোমাকে ভুলবেন না তিনি তোমাকে এর পুরস্কার দিবেন। খাদিজার সাথে বিয়ের আগে রসুল্লাহ সাল্লাহ আলহাম তিনি থাকতেন আবু তালিবের বাড়িতে মক্কায় রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের নিজস্ব কোনো বাড়ি ছিল না তেমন কোনো অর্থ সম্পদও ছিল না তাই বিয়ের পর তিনি চলে আসলেন খাদিজা রাদি আল্লাহু আনহার বাড়িতে খাদিজার বাড়িটি ছিল বেশ বড় এবং তাতে ছিল অনেকগুলো কক্ষ মুহাম্মদ সাল্লাহ আলুসাল্লামের সাথে বিয়ের পর খাদিজা ছয়টি সন্তানের জননী হলেন তাদের মধ্যে চারজন ছিলেন কন্যা আর দুইজন ছিলেন পুত্র খাদিজার চার মেয়ের নাম জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম এবং ফাতিমা আর দুই পুত্র ছিলেন আল কাসিম এবং আবদুল্লাহ আল কাসিমের নামে সাথে মিল রেখে মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামকে ডাকা হতো আবুল কাসিম বা কাসিমের পিতা কাসিম এবং আবদুল্লাহ শৈশবেই মারা যান স্বামী এবং সন্তান ছাড়াও খাদিজার সংসারে ছিলেন আরও কয়েকজন বিশেষ মানুষ এমনই একজন হলেন উম্মে আইমান রদিউল্লাহ আনহা উম্মে আইমান ছিলেন একজন আফ্রিকান মহিলা বা আবিসিনিয়ান মহিলা মোহাম্মদ সাল্লাহ উলিয়া পিতা আবদুল্লাহর দাসী ছিলেন এই উম্মে আইমান রসুল্লাহ সাল্লা উলাই সাল্লাম শৈশবেই তার পিতামাতাকে হারিয়েছিলেন তখন থেকেই উম্মে আইমান কোলে পিঠে করে বড় করেছেন আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লামকে রসুল্ল সাল্লাহ সাল্লাম উম্মে আইমানকে খুবই ভক্তি শ্রদ্ধা করতেন এবং তাকে মা বলে রাখতেন তিনি উম্মে আইমানকে বলতেন উম্মি বা দ্য উম্মি খাদিজার সাথে নবীজির বিয়ের আগে উম্মে আইমান থাকতেন আবু তলিবের বাড়িতে মোহাম্মদ সাল্লা সাল্লামের বিয়ের পর তিনিও চলে আসেন খাদিজার বাড়িতে এছাড়া রসুলুল্লাহ সাল্লা উলাইসাল্লামের চাচাতো ভাই আলীর বয়স যখন ছয় বছর হয়ে যায় তাকেও খাদিজার বাড়িতে নিয়ে আসেন নবীজি খাদিজার একজন বালক বয়সী গোলাম ছিল তার নাম জায়েদ বিন হারিসা সেও থাকত ওই বাড়িটিতে বিয়ের পর খাদিজা জায়দকে উপহার দেন মোহাম্মদ সাল্লাহ উলাইসলামের কাছে তখন রাসুল্ল সাল্লু আলুসাল্লাম জায়েদকে দাসত্ব থেকে মুক্তি দেন এবং নিজের ছেলের মতো আদর যত্ন দিয়ে বড় করতে থাকেন তাকে ওদিকে যায়েদের পিতা হারেসা তার ছেলেকে খুঁজতে খুঁজতে একদিন মক্কায় চলে এলো। এরপর মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে দেখা করে নিয়ে যেতে চাইলো জায়েদকে সে বলল প্রয়োজনে আমি মুক্তিপণ দিয়ে হলেও জায়দকে নিয়ে যাবো মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম বললেন মুক্তিপণের দরকার নেই জায়েদ যদি স্বেচ্ছায় যেতে চায় তাহলে এখনই তাকে নিয়ে যেতে পারো আর যদি সে এখানেই থাকতে চায় তাহলে আমি তাকে চলে যেতে বাধ্য করতে পারি না জায়দ নিজের পিতার পরিবর্তে রসুলুল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লামের সাথে থাকাকেই বেছে নিলেন যদিও এগুলো সবই হচ্ছে নবুয়তের আগের ঘটনা তবুও জায়েদ মোহাম্মদ সাল্লাহুস্লামকে ছেড়ে যেতে চাইলেন না এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল যায়েদের পিতা হারিসা রসুলুল্লাহ সাল্লাহু আস্লামের প্রতি ভালোবাসাই ছিল এর কারণ এ কারণেই জায়দ সেখান থেকে যেতে চাইছিলেন না এই ঘটনার পর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এত অভিভূত হয়েছিলেন যে তিনি হাতে ধরে জায়েদকে টেনে নিয়ে কাবার সামনে নিয়ে যান এবং সবার সামনে ঘোষণা দেন এখন থেকে জায়েদ আমার পালক পুত্র জাহিলি যুগে এভাবে অন্যের পুত্রকে নিজের পালক পুত্র বলে ঘোষণা দেওয়ার নিয়ম ছিল পরবর্তীতে আল্লাহ তালা আয়াত নাজিল করে এই ধরনের পালকপুত্র বানানোর নিয়ম রহিত করে দেন এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ হবে উম্মুল মিনিন জাইনাব বিন্দজাহা সেরদ্দি আল্লাহু আনহা এর জীবনীতে মোট কথা খাদিজা রাদিয়াল্লাহ আনহার বাড়িতে ছিল একটি আনন্দময় পরিবেশ এবং সেই বাড়িতে ছিলেন অনেকগুলো মানুষ সবাইকে নিয়ে খাদিজার সংসার ছিল মায়া মমতায় ভরা একটি আদর্শ সংসার সময় গড়াতে লাগলো মোহাম্মদ সাল আলহি আসাল্লামের বয়স বাড়তে লাগল খাদিজা দেখতেন প্রায়ই যেন কী নিয়ে ভাবেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম মানুষের দুরবস্থা দেখে খুবই কষ্ট পেতেন তিনি লোকেরা আল্লাহর বদলে মূর্তি পূজা করছে একে অন্যের সাথে মারামারি করছে মদ জুয়া অশ্লীলতা আর গুনাহের কাজ করছে এসব দেখে কষ্ট পেতেন তিনি তাই তিনি চাইতেন একাকী সময় কাটাতে প্রায় চলে যেতেন কাবা থেকে দুই মাইল দূরের এক পাহাড়ে সেখানে অনেক উঁচুতে একটা গুহা ছিল সেই গুহাতে বসে মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহর ইবাদত করতেন কয়েকদিন পর্যন্ত একাধারে সেখানেই থাকতেন রাতেও বাড়ি ফিরতেন না তখন সেই উঁচু পাহাড়ে উঠে তার জন্য খাবার দিয়ে আসতেন খাদিজা আনহা। স্বামী মোহাম্মদ সাল্লাহ আলিয়া এই একাকী সময় কাটানোতে খাদিজা মটেও বিরক্ত হতেন না এমনই একটি দিনে একবার রমাদান মাসে মোহাম্মদ সাল্লা উলাইসাল্লাম একাকী সেই হেরা গুহাতে আল্লাহ তাল্লার ইবাদত করছিলেন হঠাৎ কি যেন হল কে যেন বলল একে রুণ একথা শুনে চমকে উঠলেন তিনি তিনি দেখলেন তার সামনে কে যেন দাঁড়িয়ে আছে মানুষের মতো মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তাড়াতাড়ি বলে উঠলেন মা আনা বি করে আমি তো পড়তে জানি না কিন্তু অচেনা লোকটি এই কথা শুনল না সে বুকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিল এরপর ছেড়ে দিয়ে আবার বলল এক র পড়ুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন মা আনা বি আমি তো পড়তে জানি না কথা শুনে আবার মোহাম্মদ সাল্লু আলুসাল্লামকে চেপে ধরল সেই অচেনা আগন্তুক পরপর তিনবার একই ঘটনা ঘটল এরপর সেই আগন্তুক বলল এক जिल हल सूरा प्रथम पांच टी आया प्रथम ओहिने পরুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাধা রক্ত থেকে পরুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না এই আয়াতগুলো নাজিলের পর সেই আগন্তুকের সাথে মোহাম্মদ সাল্লা আলহিস্লাম আয়াতগুলো পড়তে লাগলেন এরপর আবার কী যেন হলো হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল সেই আগন্তুক এই ঘটনায় ভয় পেয়ে গেলেন মোহাম্মদ সাল্লাহু আলহি আসলাম এরপর তিনি দ্রুত ফিরে এলেন বাড়িতে তখন তিনি ভয়ে কাঁপছিলেন খাদিজাকে ডেকে তিনি বললেন জম মিলুউনি জাম মিলুনি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাদিজা রদি আনহা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন এরপর কিছুটা শান্ত হলেন রসুল্লাহ সালহাম এবং খাদিজাকে সব কিছু খুলে বললেন তিনি রসুল্লাহ সাল আলহ্লাম বললেন কদ খাসি আলা আল্হ্নফসি আমার ভয় হচ্ছে হয়তো কেউ আমার ক্ষতি করতে চায় তিনি বললেন আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কাবোধ করছি খাদিজা রাজিয়াল্লাহু আনহা ছিলেন একজন বিদুষী নারী একজন বিচক্ষণ এবং বুদ্ধিমতী মহিলা তিনি সব কিছু শোনার পরে বললেন কাল্লা আবশির ফল্লাহিল্লাহ আবাদা কখনোই নয় আপনি সুসংবাদ গ্রহণ করুন আল্লাহর কসম আল্লা তালা কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না এরপর খাদিজা রাজি আল্লাহুয়ানহা বললেন এর কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন সত্য কথা বলেন অসহায় মানুষের বোঝা লাঘব করেন বা অসহায় মানুষের কষ্ট দূর করেন মেহমানদারি করেন সত্যের পথে আগত বিপদে মানুষকে সাহায্য করেন এবং নিঃস্ব মানুষের উপার্জনের ব্যবস্থা করে দেন এভাবে খাদিজা রাজি আনহা তার স্বামী রসুল্লাহ মুহম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লামের একে একে অনেকগুলো গুণের কথা বর্ণনা করেন এই ঘটনায় আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে এখানে আমরা মনোযোগ দেব খাদিজা রদিয়া আনহার ভূমিকা এবং উক্তির দিকে খাদিজা রদিয়া আনহার এই প্রতিক্রিয়া এবং জবাব থেকে অনেকগুলো বিষয় শেখার আছে প্রথমত খাদিজা রদিয়াল্লাহ আনহা ছিলেন একজন পরিণত মস্তিষ্কের বিদুষী নারী বিচক্ষণ নারী স্ত্রী হিসেবে তার যে মানসিক যোগ্যতা এবং ক্ষমতা সেটা আমাদের ধারণার ঊর্ধ্বে তিনি তো কোনো সাধারণ নারী ছিলেন না আল্লাহ তাহলেই তাকে নির্বাচন করেছেন রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের স্ত্রী হিসেবে রসুল্ল সাল আলহি সাল্লাম যখন নিজের উদ্বিগ্নতা দুশ্চিন্তার কথা শেয়ার করলেন তখন খাদিজারা দিয়ে আল্লাহু আনহা তাকে আশ্বস্ত করলেন সাধারণত পুরুষরা নিজেদের সমস্যার কথা স্ত্রীকে বলতে চায় না কিন্তু রসুল্লাহ সাল সাল্লাম খাদিজার সাথে তার সেই মানসিক অবস্থা এবং দুর্বলতার কথা শেয়ার করলেন কারণ খাদিজা রাদি আল্লাহু আনহার মধ্যে সেই যোগ্যতা ছিল রাসুলের কথা শোনার পর প্রথম প্রতিক্রিয়াতেই খাদিজা বললেন মা আল্লাহর কসম আল্লাহ তাল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না এরপর স্বামী মোহাম্মদ সোল্লা আলাইস্লামের প্রশংসা করে খাদিজা রাদি আল্লাহু আনহা যা বলেছেন তার মধ্যে পাঁচটি বিষয়ের বর্ণনা এসেছে সহি বুখারিতে তিনটি বিষয়ের বর্ণনা এসেছে তবাকাত ইবনে সাদে এছাড়া আরও একটি বিষয়ের উল্লেখ এসেছে তা বর্ণনায় সুতরাং সেই সংকটময় অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য খাদিজা রাদি আনহা মোট নয়টি বিষয় উল্লেখ করেছেন স্ত্রী হিসেবে স্বামী মোহাম্মদ সোল্লাহ আলহিউসাল্লামকে কতটা গভীরভাবে এবং কতটা কাছ থেকে পর্যবেক্ষণ করতেন এটা তারই একটি দৃষ্টান্ত তাই খাদিজা রাজি আনহার এই মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ কেননা একজন মানুষ বাইরের মানুষের কাছ থেকে অনেক কিছুই লুকাতে পারে কিন্তু জীবনসঙ্গিনী বা স্ত্রীর কাছ থেকে প্রায় কোনো কিছুই লুকানো যায় না খাদিজা রাদি আল্লাহ আনহা বলেছিলেন ওল্লাহি আল্লাহর কসম আল্লাহ আপনার ক্ষতি করবেন না আপনাকে লাঞ্ছিত করবেন না এর কারণ হচ্ছে আপনি আপনার পরিবার এবং আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন দ্বিতীয় পয়েন্ট আপনি অসহায় মানুষের কষ্ট দূর করেন দুর্বলকে সাহায্য করেন মজলুমকে সাহায্য করেন তিন নম্বর পয়েন্ট जरा निस् जर कि नहीं आपनी तर के दान करें अन्नहीन वस्त्रहीन आनी सहा कर चतुर्थ पयट आपनी मेहमानदारी करें अतिथिर आप्यान करें पंचम पॉन्ट सत्यर पथे आगत विपदे मानुष के सहाय करें आपनी समस्त भलो काज करेंवदा सत्यकथा बोलें य पॉन्टगुलो इसे बुखारी एरपर तबाखा इमें सादे एस तीन विषय सेगुलो हे अपनी सर्वदा सत्यकथा बमानत रक्षा करेंपनार चरित्र सर्वोत्तम तबरियतिहास ग्रंथी एस रसुलर एक गुणे कथा खदिजा रदीअल्लाहन से आनी कश्लीलता और मंद क्ज करें नयटी पॉइंट देखते पासी खदिजा रदीअल्लाहुआन एकदि के रसुल्लाह सल्लाह अल्लामर व्यक्ति जीवन सद गुणगुलर कथा उल्लेख करी परिवारिक और सामाजिक भावी मानुष्य जो उपकार करें से ही प्रसंगगुलो उल्लेख कर घटनार द्वित शिक्षण विषय हदििजा रदीआल्लाहुआनहार ইতিবাচক মানসিকতা এবং আল্লাহ তাল্লার ব্যাপারে সুধারণা পান্না হিসেবে আমাদের উচিত সব সবসময় আল্লাহ আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা আমরা আগেই উল্লেখ করেছি জাহিলি যুগ থেকেই খাদিজা রাদি আনহা ছিলেন বিশুদ্ধ ফিতরাতের অধিকারী তার নাম ছিল তহিরা আফিফা তিনি কখনও শির বা কুফর করেননি এসব পছন্দও করতেন না আল্লাহ আল্লাহর প্রতি অঘাধ বিশ্বাস ছিল খাদিজার অন্তরে যদিও তখনও ইমানের বিষয়ে কোনো আয়াত নাজিল হয়নি কিন্তু খাদিজা রাদিয়া আল্লাহু আনহার মধ্যে ইমানের পূর্বাভাস দেখা যাচ্ছিল কারণ তার মধ্যে যে সদ্গুণগুলো ছিল সেগুলো হচ্ছে আল্লাহর উপর নির্ভরতা আল্লাহর ব্যাপারে সুধারণা এবং আল্লা তাল্লাহর উপরে ভরসা করা যা একজন ইমানদারের বৈশিষ্ট্য রসুল্লাহ সাল্লু আলহ্লাম যখন তার অস্থিরতার কথা প্রকাশ করলেন তখন খাদিজা রদিয়া আল্লাহু আনহা শুধু এতটুকু বলেই খান্ত হতে পারতেন তিনি বলতে পারতেন আপনি এই বিষয়ে ওয়ারাকবিন আউফিলের কাছে যান তার সাথে পরামর্শ করুন তিনি কী বলে সেটা শুনে আসুন কিন্তু খাদিজা তিনি জানতেন এই মুহুর্তে স্ত্রী হিসেবে তার উচিত রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের পাশে থাকা এবং তিনি সেটাই করলেন তিনি পরামর্শ দিয়ে সুন্দর কথা বলে মোহাম্মদ সাল্লাহ আলহি আস্লামের অন্তর থেকে সমস্ত কমের অস্থিরতা দূর করে দিলেন তার ভীতিকে পরিণত করে দিলেন আত্মবিশ্বাসে এই ঘটনার উপর করে ইবনে ইশাক রহমাল উল্লেখ করেছেন আল্লাহ রাসুল্লের প্রতি খাদিজা বিনতে খোয়াইলিদের ছিল অবিচল আস্থা যা কিছু ঘটেছে আল্লাহর পক্ষ থেকেই ঘটেছে এটা তিনি নিশ্চিত ছিলেন তিনি যাবতীয় ব্যাপারে সমর্থন দিলেন নবীজিকে আর খাদিজাই ছিলেন আল্লাহ ও তার রাসুলের প্রতি প্রথম ইমান আনয়নকারী নবীজির উপর নাজরিকৃত আয়াতির উপর প্রথম বিশ্বাস স্থাপনকারী অর্থাৎ তিনি ছিলেন এই উম্মতের প্রথম মুসলিম প্রথম ইসলাম গ্রহণকারী এরপর খাদিজা রাজিয়া আনহা তার স্বামী মোহাম্মদ সাল্লু আসাল্লামকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনেন আফেলের কাছে সব কিছু শোনার পর ওয়ারাকা বললেন তোমার কাছে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন ফেরেসদা জিব্রিল আলহি ইসাল্লাম যিনি এর আগে আসতেন মৌসা এবং ঈসা আলি ইসাল্লামের কাছে আল্লাহ তালার বাণী নিয়ে এবার মোহাম্মদ সাল্লাহু আলহিমাম তিনি বুঝতে পারলেন আল্লাহ তাল্লাহ তাকে নবুয় দিয়েছেন নবী বানিয়েছেন আর সেই অচেনা আগন্তুক ছিলেন ফেরিস্তা জিব্রিল আলহি ইসাল্লাম যিনি এসেছিলেন মানুষের আকৃতিতে সেই হেরা গুহায় এরপর ওরাকি নহফেল সেই বিখ্যাত উক্তিটি করলেন তিনি বললেন হাই আফসোস আমি যদি সেই দিন পর্যন্ত জীবিত থাকতাম যেদিন আপনার কম আপনাকে বের করে দেবে একথা শোনার পর রাসুল্লাহ সাল্লি আসাল্লাম অবাক হলেন তিনি বললেন সত্যিই কি তারা আমাকে বের করে দেবে ওয়ারাকা বললেন হ্যাঁ বের করে দেবে অতীতে যারাই আপনার মতো নবুয়তের বার্তা নিয়ে এসেছে তাদের সবার সাথেই শত্রুতা করা হয়েছে ওয়ারাকা ইবনে নফেলের এই মন্তব্য শুনে খাদিজা বুঝতে পারলেন ইসলাম গ্রহণ করলে সামনে কঠিন দুর্দিন আসবে এতদিন মক্কার যেই লোকেরা মুহম্মদ সাল্লি সাল্লাম এবং খাদিজাকে সমদর করেছে তাদেরকে সেলিব্রিটির মর্যাদা দিয়ে এসেছে এখন তারাই পরিণত হবে তাদের শত্রুতে আল্লাহর রসুলকে নবুয়তের যে কঠিন দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইসলাম গ্রহণ করলে তার উপর যে কঠিন বিপদ আসবে সেটা জেনে বুঝেই কবুল করলেন খাদিজা আনহা। তিনি আজ সাদিক আল আমিন মোহাম্মদ সাল্লামকে আল্লাহর রাসুল হিসেবে স্বীকার করে নিলেন তিনি জানতেন হয়তো এই কারণে তিনি মুশ্রিকদের কাছে আগের মতো আর সম্মানিত থাকবেন না কিন্তু এটাও সত্যি সবার আগে ইসলাম কবুলের কারণে আল্লাহ আল্লাহালার কাছে খাদিজার সম্মান ভুগুগুণে পেরে যাবে তিনি হবেন সেই অগ্রবর্তীদের অন্তর্ভুক্ত যারা আজ সাবিক আল আউ আলুন যাদের ব্যাপারে আল্লাহালা বলেছেন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 মহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগ্রামী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে আল্লাহ আল্লাহতালা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তাতে সন্তুষ্ট আর আল্লাহ তাল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাত যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী যেখানে তারা থাকবেন চিরকাল অনন্তকাল আর এটাই হচ্ছে মহা সফলতা প্রথম ওহি আসার কয়েকদিন পর ঘটলো আরেক ঘটনা একদিন রসুলুল্লা সাল্লু আলহিউসাল্লাম বাইরে হাঁটছিলেন হঠাৎ একটা আওয়াজ হলো আকাশের দিকে তিনি তাকিয়ে দেখেন আকাশ আর পৃথিবীর মাঝে কে যেন বসে আছে বিশাল একটি চেয়ারে বিশাল তার আকৃতি তার দানার সংখ্যা ছয়শো এবং সেগুলো দিয়ে পুরো আকাশ ঢেকে গেছে সেখান থেকে ঝরছে মনিমুক্তা। এটা ছিল জিবরি আল্লাহি ইসাল্লামের আসল আকৃতি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন নবীজি তিনি দ্রুত বাড়ি ফিরে এলেন কিন্তু সেখানেও চলে এলেন জিব্রিল আলহিম তখন রসুল্লাহ সাল্লাই চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন জিব্রিল আলহিম বললেন ওহের চাদরওয়ালা আপনি উঠুন মানুষকে সাবধান করুন আপনার রবের বরত্বের কথা ঘোষণা করুন একথা শুনে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বুঝতে পারলেন আল্লাহ তাল্লাহ তাকে ইসলাম প্রচারের নির্দেশ দিয়েছেন তিনি সবার আগে তার পরিবারকে ইসলামের দাওয়াত দিলেন খাদিজা রাদি আনহা আগেই ইসলাম গ্রহণ করেছিলেন এরপর ইসলাম কবুল করলেন খাদিজার বাড়িতে থাকা অন্যান্য সদস্যরা তারা হলেন আলী উম্মে আইমান এবং জায়দ বিন হারিসা রাদি আল্লাহুয়ানহুম ওদিকে প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে সবার আগে ইসলাম কবুল করলেন আবু বকর আনহু। আউ্ব করে দাওয়াত পেয়ে ইসলাম কবুল করলেন তাল্হা জুবায়র সাহিবী আবি অক্কাস আবুবাইদা ওসমান সহ আরও অনেক সাহাবি রাজিয়াল্লাহ আনহম এবং তারাই ছিলেন সবার আগে ইসলাম গ্রহণ করা কয়েকজন ব্যক্তি খালিজা রাজিয়াহু আনহার আরেকটি শ্রেষ্ঠত্ব হচ্ছে তিনি ছিলেন এই উম্মতের প্রথম সালাদ আদায়কারী ব্যক্তি তখনও সালাতের বিধান ফরজ করা হয়নি সেই সময়টাতে রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম যখন সালাদ আদায় করতেন সাদিজারাদিয়া আল্লাহ তিনি ও রাসুলের সাথে একত্রে সালাদ পড়তেন তারা গোপনে ঘরের ভেতরে সালাদ পড়তেন এমনি ইসাক রহম্লা বলেন একদিন আল্লাহ রাসুল সাল্লু আলিয়া ছিলেন মক্কার উঁচু এলাকায় এমন সময় সেখানে এলেন জিবরিল আল্লাহি সাল্লাম তিনি উপত্যকার এক প্রান্তে আঘাত করে একটি ঝর্ণা সৃষ্টি করলেন জিবরিল নিজেই প্রথমে সেই পানি দিয়ে অজু করে দেখালেন কিভাবে অজু করতে হয় এরপর রসুল উল্লাহ সাল্লাহু আলহিস্লামকে তিনি অজু করতে বললেন জিবরিল আল্লাম নিজেই নামাজ পড়ে দেখালেন এবং রাসুল্লাহ সাল্লু আলিয়া জিবরিলের দেখানো মতো উপায়ে সলাদ পড়লেন এরপর রসুল্ল সাল্লু আলিয়াম বাড়িতে এসে খাদিজাকে অজু করা শেখালেন এবং তাকে সাথে নিয়ে সলাৎ আদায় করলেন এই বর্ণনা থেকে বোঝা যায় খাদিজা রদি আল্লাহু আনহা ছিলেন এই উম্মতের প্রথম ব্যক্তি যিনি রাসুলের পেছনে সলাদ আদায় করেছেন তখন আলী রদি আল্লাহু আনহু ছিলেন বালক বয়সী তার বয়স ছিল 8 বা 10 বছর একদিন তিনি দেখতে পেলেন তারা দুইজন অর্থাৎ নবী সাল্লু আলিয়া এবং খাদিজা রজি আল্লাহ আনহা সাল্লাদ আদায় করছেন এই দৃশ্য দেখে আলী জিজ্ঞাসা করলেন আপনারা কি করছেন তখন রসুল্লাহ সাল আলহিউস্লাম আলীকে ইসলামের দাওয়াত দিলেন এবং এই কথা কাউকে জানাতে নিষেধ করলেন আলী রজি আল্লাহু আনহু ইসলামের দাওয়াত কবুল করলেন রসুল্লাহ সালু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজের শুরু করল সূচনা করল এরপর কেয়ামত পর্যন্ত তার দেখা দেখি যত মানুষ ওই ভালো কাজটি করবে তাদের সবার সবাবের একটি অংশ পাবে ওই ভালো কাজের সূচনাকারী এই হাদিসের উপর মন্তব্য করে জারকানি রাহিমাহুল্লা বলেছেন ইসলাম গ্রহণের কাজটি সবার আগে করেছেন খাদি জারাদিয়াল্লাহ আনহা। অর্থাৎ এই উম্মতের মধ্যে ইসলাম গ্রহণের কাজটি সবার আগে করেছেন খাদি জারাদিয়াল্লাহ আনহা। এরপর যত মানুষ ইসলাম গ্রহণ করবে তারা সবাই খাদিজার দৃষ্টান্ত অনুসরণ করছে ফলে পরবর্তী সকলের সবাবের একটি অংশ পাবেন খাদিজা রাজিউল্লাহু আনহা এই বিষয়টি নিয়ে যদি আমরা চিন্তা করি সত্যি এটা অবাক করে দেওয়ার মতো একটি বিষয় সুহান আল্লাহ বর্তমানে পৃথিবীতে কত কোটি কোটি মানুষ মুসলিম আরও কত হাজার কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন কেয়ামত পর্যন্ত আরও কত মুসলিম আসতে থাকবে তাদের সকলের নেক আমলের সবাবের একটি অংশ যুক্ত হতে থাকবে খাদিজা রাজিউল্লাহু আনহার আমল নামায় আল্লাহ তাল্লাহ তাকে কত মর্যাদাবান করেছেন কত সম্মান দিয়েছেন আল্লাহ আল্লাহ আমাদের মা খাদিজার মর্যাদা আরও বাড়িয়ে দিন। খাদিজা রদিয়াল্লাহু আনহার ইসলাম গ্রহণ থেকে আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে সৎ কাজে অগ্রগামী হওয়া অর্থাৎ ভালো কাজে দেরি না করা খাদিজা রদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করতে বিন্দুমাত্র দেরি করেননি ইসলাম গ্রহণ করলে সামনে বাধা আসবে বিপদ আসবে এটা বুঝতে পেরেও তিনি এক মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হননি ভালো কাজে অগ্রগামী হওয়ার গুরুত্ব কত বেশি আর ভালো কাজে দেরি করলে কত আফসোস করতে হয় এই বিষয়টি বোঝানোর জন্য আমরা একটি উদাহরণ পেশ করছি এবং এটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা হাকিম ইবনে হিজামের ঘটনা তার দৃষ্টান্ত হাকিম ইবনে হিজাম ঐতিহাসিকরা বর্ণনা করেছেন মানব ইতিহাসে হাকিম ইবনে হিজাম হলেন একমাত্র ব্যক্তি যার জন্ম হয়েছে কাবা ঘরের ভেতরে ঘটনাটি হলো হাকিমের মা গর্ভবতী ছিলেন গর্ভবতী অবস্থায় কাবা তাওয়াফ করছিলেন হঠাৎ তার প্রসব বেদনা উঠলো এই অবস্থায় তিনি কাবা চত্বর থেকে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না ফলে লোকেরা তাকে কাবা ঘরের ভেতরে নিয়ে গেল এরপর একটি চামড়ার মাদুরের উপর তাকে শুয়ে দেওয়া হল এবং সেখানেই তিনি সন্তান প্রসব করলেন আর সেই সন্তান হলেন হাকিম ইবনে হিজাম হাকিম ইবনে হিজাম খাদিজার ভাতিজা হলেও বয়সের দিক থেকে তিনি ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামের সমবয়সী বরং রাসুলের থেকে পাঁচ বছরের বড় ছিলেন হাকিম ইবনে হিজাম কাছাকাছি বয়সের হওয়ার কারণে জাহিলি যুগে মোহাম্মদ সাল্লু আলয়স্লামের সঙ্গে হাকিম ইবনে হিজামের বেশ বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক ছিল এরপর আল্লাহ তালা যখন মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে নবুয়ত দিলেন তখন নবী সাল্লু আলয় সাল্লাম ভাবলেন ইসলামের দাওয়াত দিলে যারা সবার আগে ইসলাম কবুল করবে হয়তো হাকিম ইবনে হিজাম হবে তাদের মধ্যে একজন তাই ইসলামের দাওয়াতের প্রথম দিকেই রসুল্ল সাল্লু আলিয়া সাল্লাম হাকিম ইবনে হিজামকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন হাকিম ছিল মক্কার অভিজাত পরিবারের একজন ব্যক্তি সম্মানিত সম্পদশালী ব্যক্তি সকলেই তার বুদ্ধির প্রশংসা করত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাকে নিয়োগ করা হতো যেমন হজের সময়ে যেসব হাজিরা তাদের সম্পদ হারিয়ে ফেলতো হাকিম ইবনে হিজাম তাদেরকে সাহায্য করতেন আর আগেই বলেছি নবুয়তের আগে থেকেই রাসুলুল্লাহ সাল্লাইের সঙ্গে হাকিম ইবনে হিজামের ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধুত্ব অন্তরঙ্গতা ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাকে ইসলামের দাওয়াত দেওয়ার পর হাকিম ইবনে হিজাম ইসলাম গ্রহণ করলেন না বরং দেরি করতে লাগলেন এভাবে কেটে গেল মক্কার দাওয়াতের তেরোটি কঠিন বছর এরপর এলো মদিনার জীবন বদর উহুদ খন্দক তিনটি সিদ্ধান্তকর যুদ্ধের পরেও মুসলিমরাই বিজয়ী হলেন টিকে থাকলেন এই সময়ের মধ্যে আরও কত সাহাবি ইসলাম গ্রহণ করলেন কিন্তু হাকিম ইবনে হিজামকে তাদের মধ্যে খুঁজে পাওয়া গেল না রসুলুল্লাহ সাল্লু আলু ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন সাহাবিদের সংখ্যা ছিল একশোর কিছু বেশি বদরযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সংখ্যা ছিল ৩১৩ থেকে তিনশো সতেরো জনের মধ্যে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সাতশো সাহাবি হুদাইবিয়া চুক্তির সময় রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের সাথে ছিলেন চোদ্দোশো সাহাবি তখনও পর্যন্ত হাকিম বিন হিজাম ইসলাম গ্রহণ করলেন না এরপর যখন মক্কা বিজয়ী হয়ে গেল ততদিনে কেটে গেছে একে একে বিশটি বছর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দশ হাজার সাহাবি নিয়ে মক্কা বিজয় করলেন মক্কায় প্রবেশ করলেন से दिन देखा गल मक्ति घर दरजा बसे कादेव से क्यों नए से हे हाकिम इबने हिजाम हाकििमर झलरा जिज्ञासा करल आब्बा आप जाानपनी काच्छ कैन हाकििम इबने हिजाम तक जवाब दिए बल कान्नार अनेक कारण आथमत हमें इसलमाम ग्रहण करते अनेक दे फेले मक्का विजय पर हाकििम इब्ने हिजाम इसलम ग्रहण कर तेटे गचर तकिम इबने हिजाम जदि प्रथम दिखे इसलम कबुल करतम তাহলে কত ভালো কাজ করার সুযোগ পেতাম আমি এত এত সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছি এখন যদি দুনিয়াভর স্বর্ণও আল্লাহর রাস্তায় খরচ করি তবু তাদের সমান স্বয়াব লাভ করতে পারব না যারা প্রথম দিকে ইসলাম কবুল করেছে হাকিম ইবনে হিজাম বলেন আমি বদরযুদ্ধে অংশ নিয়েছিলাম কাফেরদের পক্ষে সেখানে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন এরপরেও আমি উহুদের যুদ্ধে কাফেরদের পক্ষে অংশ নিয়েছি সেখানেও আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন এরপর আমি সিদ্ধান্ত নিয়েছি আর কখনও আল্লাহ রাসুলের বিরোধিতা করব না তবে মক্কা ছেড়েও আমি যাব না এরপর যখনই ইসলাম গ্রহণ করতে চেয়েছি তখনই আমি কুরাইশদের গণ্যমান্য নেতাদের দিকে ক্ষমতাবান ব্যক্তিদের দিকে তাকিয়েছি দেখলাম ওরা তখনও পর্যন্ত জাহিলি যুগের ধ্যান ধারণা আঁকড়ে ধরে আছে আর আমি তাদেরকেই অনুসরণ করেছি হাকিম ইবনে হিজাম এসব কথা বলছিলেন আর আফসোস করে কাঁদছিলেন তিনি বলছিলেন হায় আমি যদি এই কাজ না করতাম বাপদাদা এবং পূর্বপুরুষের অন্ধ অনুকরণ আমাকে ধ্বংস করে দিয়েছে এজন্যই তো আমি কাঁদছি সুতরাং এই ঘটনার শিক্ষা হচ্ছে ভালো কাজে দেরি করতে নেই আল্লাহাল্লাহ বলেছেন ফস্তাবি কুল খাই রাতি তোমরা কল্যাণকর বিষয়ের দিকে ছুটে যাও খাদিজা রাজি আল্লাহ আনহা এবং হাকিম ইবনে হিজামের মধ্যে পার্থক্য হচ্ছে খাদিজা রাজিয়া আল্লাহু আনহা ইসলাম গ্রহণ করতে এক মুহূর্ত দেরি করেননি বাপদাদার বাতিল ধর্ম পূর্বপুরুষের পথভ্রষ্ট ধ্যান ধারণা কিংবা সমাজের লোকেরা কি বলবে কি বাধা দিবে এসব নিয়ে তিনি চিন্তা করেননি ওদিকে হাকিম ইবনে হিজাম এসব বিষয় নিয়ে ভাবতেন বলেই ইসলাম গ্রহণ করতে লেগে গিয়েছিল একে একে বিশটি দীর্ঘ বছর আর তিনি হাতছাড়া করেছিলেন বহু সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিলেন বহু সোয়াব আজকের দুনিয়াতেও বহু মানুষ আছে যারা মূর্তি পূজাকে ঘৃণা করে কিংবা এই নিউ ওয়ার্ল্ড অর্ডার বা আধুনিক বিশ্বব্যবস্থার নানা রকমের অবিচার জুলুম এবং আধুনিক জাহিলিয়াতকে ঘৃণা করে তারা অনেকই অনেক ভালো ভালো কথা বলে কিন্তু দেখা যায় আশ্চর্যের বিষয় হচ্ছে শেষ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করে না যদি সত্যিই তারা ভালো হয়ে থাকে তাহলে তাদের উচিত হবে আর দেরি না করে ইসলাম গ্রহণ করা নইলে তাদেরকেও একদিন আফসোস করতে হবে হাকিম ইবনে হিজামের মতো এবারে আমরা যাচ্ছি মক্কার দাওয়াতি জীবন এবং সেখানে খাদিজারাদিয়া আল্লাহু আনহার ভূমিকা সম্পর্কে রসুদুল্লাহ সাল্লাই সাল্লা মক্কা সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন মূর্তি পূজার বদলে এক আল্লাহর ইবাদত করতে বললেন স্বাভাবিকভাবেই এতে খেপে উঠল মক্কার মূর্তি পূজারই মস্রিকরা শুরু হলো অত্যাচার আবুল আহাব ছিল রসুল্লাহ সাল্লি স্লামের চাচা আবুল আহাব এবং তার স্ত্রী মিলে শত্রুতা শুরু করল রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের বিরুদ্ধে তাওয়াতের কাজে বাধা দিতে লাগলো। খাদিজা রাদিয়াল্লাহু আহ্নার বাড়ির উঠানে এসে আবুল আহাবের স্ত্রী ময়লা আবর্জনা নিক্ষেপ করত প্রতিবেশী যখন খারাপ আচরণকারী হয় এর মতো যন্ত্রণাদায়ক বিষয় আর দ্বিতীয়টা হয় না খাদিজারা দিয়াল্লাহু আনহা কষ্ট করে সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করতেন আর সবর করতেন রসিদুল্লাহ সাল্লাহ আলাইস্লাম এবং খাদিজার পুত্র আবদুল্লাহ মারা যাওয়ার পর আবুল হাব খুবই খুশি হলো ইসলামের এই দুশ্মন খুশিতে বলতে লাগল মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে শিশু পুত্রের মৃত্যুর মতো বেদনাদায়ক অভিজ্ঞতার পর কাফেরদের মুখে এই ধরনের কটুকথা শোনা এটা ছিল খাদিজারা দিয়াল্লাহু আনহার জন্য আরেকটা কষ্টদায়ক অভিজ্ঞতা এই পরিস্থিতিতেও খাদিজা সবর করেছেন অবশেষে আল্লাহাল্লাহ নিজেই কাফেরদের কটু মন্তব্যের জবাব দিলেন এবং জবাব দিয়ে সুরা কাউসার নাদিল করলেন আল্লাহ আল্লাহ বলেন ইন্না শাহনিয়া কাহুয়াল আবতার হে নবী যারা আপনার শত্রু তারাই নির্বংশ তারাই লেজ কাটা নবুয়ের আগে খাদিজার দুই মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল আবুল আহাবের দুই ছেলের সাথে আবুল আহাব একদিন তার ছেলেদেরকে বলল তোমরা মুহাম্মাদের মেয়েদেরকে তালাক দাও ছেলেরা তাই করল আর উম্মে কুলসুম চলে এলেন খাদিজার বাড়িতে ওদিকে খাদিজার বড় মেয়ে জাইনাবের সংসারেও ঝামেলা চলছিল জাইনাব রাজিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করলেও তার স্বামী আবুল আজ মুসলিম হচ্ছিলেন না অথচ জাইনাবের স্বামী ছিল খাদিজার আপন ভাগ্নে এত সব কষ্টের পরিস্থিতি দেখেও খাদিজা রাজিয়াল্লাহু আনহা হতাশ সব সময় সমর্থন দিয়ে গেছেন রসুল্ল সালু এই সব কঠিন পরিস্থিতির মধ্যেও খাদিজা রাজিয়াল্লাহুয়ানহা কখনও বিরক্তি প্রকাশ করেননি বরং সর্বাত্মক সহযোগিতা দিয়ে গেছেন আল্লাহর রাসুলকে ইসলাম গ্রহণের পর খাদিজা রাজিয়াল্লাহুয়ানহা তার সমস্ত সম্পত্তি আল্লাহর দিন প্রচারের জন্য উৎসর্গ করে দিলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম নবুয়ত লাভের পর আল্লাহর ইবাদত এবং ইসলামের প্রচারে পুরোপুরি আত্মনিয়োগ করেন ফলে স্বাভাবিকভাবে সংসারে আয় রোজগারের পথ বন্ধ হয়ে যায় সেই সাথে বাড়তে থাকে খাদিজার দুশ্চিন্তা তবুও ধৈর্য এবং দৃঢ়তার সাথে তিনি এসব পরিস্থিতি মোকাবেলা করেছেন এবং সব সময় রাসুলকে সর্বাত্মক সহায়তা করেছেন চাচা আবু তালিব ছিলেন রাসুলের জন্য সামাজিক নিরাপত্তা আর খাদিজা ছিলেন রাসুলের জন্য মানসিক প্রশান্তি এমনি ইসাক এই বিষয়ের ওপর মন্তব্য করে বলেছেন মসরিকদের প্রত্যাখ্যান এবং অবিশ্বাসের কারণে রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম যে কষ্ট অনুভব করতেন যে ব্যথা অনুভব করতেন খাদিজার মাধ্যমে আল্লাহ আল্লাহ তা দূর করে দিতেন কারণ খাদিজা রদিয়াল্লাহু আনহা রাসুলকে সান্ত্বনা দিতেন সাহস এবং উৎসাহ যোগাতেন রাসুলের সব কথা বিনা দ্বিধায় বিশ্বাস করতেন মুশ্রিকদের পক্ষ থেকে রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম যেসব অমার্জিত আচরণের শিকার হতেন সেগুলোকে খাদিজা রদিয়াল্লাহু আনহা অত্যন্ত হালকা এবং তুচ্ছভাবে তুলে ধরতেন রাসুলের কাছে ফলে রাসুল্লাহ সাল্লাম মানসিকভাবে প্রশান্তি পেতেন ইবনেসাক আরও বলেছেন রাসুলের জন্য খাদিজা ছিলেন ইসলামের ব্যাপারে সত্য এবং সঠিক উজির তিনি যেন ছিলেন রাসুলের সহকারী রসুলুল্লাহ সাল্লি সাল্লাম সমস্ত বিপদ আপদে খাদিজার কাছে আসতেন কথা বলতেন অভিযোগ করতেন খাদিজা রাদি আল্লাহু আনহার সব অবদানের কথা আজীবন মনে রেখেছেন রসুল্লা সাল্লাহু আলহিউসাল্লাম খাদিজার মৃত্যুর পরেও তিনি খাদিজার কথা স্মরণ করতেন আর বলতেন আল্লাহর কসম আল্লা তালা আমাকে খাদিজার থেকে উত্তম স্ত্রী দেননি শুধুমাত্র দাওয়াতের কাজে সাহায্য সহযোগিতা নয় খাদিজা আনহা তিনি ছিলেন একজন আদর্শ স্ত্রী খাদিজা ছিলেন মক্কার সবচেয়ে ধনী মহিলা তবুও নিজ হাতে স্বামী মুহাম্মদ সাল্লি সাল্লামের সেবা সেবাযত্ন করতেন তিনি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের খাওয়া ঘুম বিশ্রাম সব কিছুর ব্যবস্থা খাদিজা করতেন নিজের হাতে কাজের লোক দিয়ে করাতেন না যখন রসুলুল্লাহ হেরাগুহায় যেতেন খাদিজা সেখানে গিয়েও খাবার পৌঁছে দিয়ে আসতেন সেই উঁচু পাহাড়ে উঠতে অনেক কষ্ট হতো তার তবুও স্বামীর সেবা করা বাদ দিতেন না এমন একটি দিনের কথা একদিন খাদিজা রাজিউল্লাহু আনহা রাসুল্লাহ সাল্লু আলহিসালামের জন্য খাদ্য নিয়ে তার খোঁজে মক্কার উঁচু ভূমির দিকে পথ তুলছিলেন পথে জিবরিল আলহিসাল্লাম একজন অপরিচিত ব্যক্তির রূপ ধরে তার সামনে এসে হাজির হলেন এবং রসুল্লাহ সালুসাল্লাম সম্পর্কে খাদিজার কাছে জানতে চাইলেন এতে খাদিজা ভীত হয়ে পড়লেন তিনি সংকিত হয়ে পড়লেন এবং ভাবলেন না জানি এই অচেনা লোকটি তাকে অপহরণ করে নিয়ে যায় পরে তিনি রসুলুল্লাহ সাল্লি সাল্লামের কাছে এসে এই প্রসঙ্গে জানালেন তখন রসুল্ল সাল্লিয়াম বললেন সেই লোকটি ছিল জিব্রিল এবং তিনি আমাকে বলেছেন আমি যেন তোমাকে সালাম জানাই এবং জান্নাতে মনিমুক্তার তৈরি একটি প্রাসাদের সুসংবাদ প্রদান করি অন্য বর্ণনা এসেছে একদিন খাদিজা রদিয়াল্লাহু আনহা রসুল্লাহ সাল্লু আলু সাল্লামের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন একটি পাত্রে করে এমন সময় জিব্রিল সেখানে এসে বললেন এই যে খাদিজা আসছেন আপনার জন্য খাদ্য পানীয় নিয়ে তিনি এখানে এলে বলবেন আল্লাহ তাকে সালাম জানিয়েছেন আর আমার পক্ষ থেকেও তাকে সালাম দিবেন। এরপর জিব্রিল আল্লা ইসলাম সুসংবাদ জানিয়ে বললেন অব্যশির হাবিবাইতিন ফিল জান মিন কাসাব লাখা বা ফিহি ওয়ালা নাসব আর তাকে জান্নাতে মণিমুখার তৈরি একটি প্রাসাদের সুসংবাদ দিবেন সেখানে কোনো হইচই থাকবে না কোনো ক্লান্তি থাকবে না এরপর রাসুলুল্লাহ সাল্লু আলহিসাল্লাম এই সুসংবাদ দিলেন খাদিজাকে এটা শুনে খাদিজা বললেন আল্লাহ আলা নিজেই সালাম তাকে আমি কীভাবে সালাম দেবো তাই আমি সালাম দিচ্ছি জিবরিলকে আর সালাম দিচ্ছি আল্লাহ রাসুলকে আল্লাহ তাল্লাহার যে সকল নাম বা আজমাউল হোসনা রয়েছে তার মধ্যে একটি গুণবাচক নাম হচ্ছে আসসালাম আল্লাহ তালা নিজেই আসসালাম তিনি শান্তির উৎস শান্তিদাতা এ কারণেই খাদিজা বলেছেন আল্লাহ তাল্লাহ নিজেই সালাম তাকে আমি কীভাবে সালাম দেবো আমি সালাম দিচ্ছি জিবরিলকে আর সালাম দিচ্ছি আল্লাহ রাসুলকে এভাবে খাদিজা রাদিয়াল্লাহ আনহা আল্লাহ তাল্লাহর শুক্রিয়া আদায় করলেন জিবরিল আল্লাহ সাল্লাম বলেছেন আপনি খাদিজাকে এমন একটি প্রাসাদের সুসংবাদ দিবেন যা কাসাব দিয়ে তৈরি এবং সেখানে কোনো সাখাব নেই কোনো নাসাব নেই কাসাবের অর্থ হচ্ছে মুক্তার বাইরের আবরণ অর্থাৎ জান্নাতে সেই বাড়িটি হবে মুক্তা দিয়ে নির্মিত সাখাব অর্থাৎ সেখানে কোনো উচ্চ শব্দ থাকবে না কোলাহল থাকবে না পরিবেশ হবে প্রশান্তিময় না সেখানে কোনো ক্লান্তি থাকবে না এমনই একটি প্রাসাদে থাকবেন খাদিজা আনহা। কেন তাকে এই ধরনের প্রাসাদ দেওয়া হবে এর হিকমত কী এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজিরাল্লাহ সালিনী রহিমাহুল্লা বলেছেন যখন রাসুল উল্লাহ সাল আলিয়াসাল্লাম মানুষকে ইসলামের দিকে ডেকেছেন তখন খাদিজা রদিউল্লাহু আনহা স্বেচ্ছায় এই দাওয়াত কবুল করেছেন খাদিজাকে ইসলাম গ্রহণের জন্য আল্লাহ রাসুলকে কোনো তর্ক করতে হয়নি কণ্ঠস্বর উঁচু করতে হয়নি কিংবা প্রাণান্তকর চেষ্টাও করতে হয়নি বরং খাদিজার কাছে এলে আল্লাহ রাসুলের ক্লান্তি দূর হয়ে যেত খাদিজা আল্লাহ রাসুলকে প্রশান্তি দিতেন একাকিত্বে সঙ্গ দিতেন রাসুলের কষ্ট দূর করতেন তাই এই কাজের উপযুক্ত বদলা হিসেবে আল্লাহ তালা খাদিজাকে জান্নাতে ওই রকম বৈশিষ্ট্যের বাড়ি দেবেন বলে ওয়াদা করেছেন স্ত্রী হিসেবে খাদিজা রাদিয়াল্লাহ আনহার ভূমিকা এই বিষয়ের উপর মন্তব্য করে সমকালীন বিশ্বের একজন বিখ্যাত আরব আলেম এবং ঐতিহাসিক মোহাম্মদ মুসাই শরীফ ফাক আল্লাহ আশরাহ তিনি বলেন আল্লাহ রাসুলের সাথে খাদিজা রদি আল্লাহু আনহা দীর্ঘ পঁচিশ বছর সংসার করেছেন এই পঁচিশ বছরে তাদের মধ্যে কখনো কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়নি মনোমালিন্য হয়নি কথা কাটাকাটি হয়নি খাদিজা রদি আনহা কখনও আল্লাহ রাসুলের অবাধ্য হননি তিনি ছিলেন অনুগতার স্ত্রী দীর্ঘ পঁচিশ বছর ধরে প্রতিদিন প্রতি মুহূর্তে এভাবে স্বামীর অনুগত থাকা কখনও কোনো কথার মাধ্যমে স্বামীকে কষ্ট না দেওয়া এটা কিন্তু চারটি কথা নয় এখান থেকে বোঝা যায় খাদিজারা দিয়া আল্লাহু আনহা মানসিকভাবে কতটা পরিণত কতটা বিদুষী এবং বিচক্ষণ নারী ছিলেন বলাই বাহুল্য এমন উদাহরণ আজকাল দুর্লভ শেখ মুসা শরীফ ফাক্কা আল্লাহু আশ্রাহ তিনি বলেন এখনকার স্ত্রীরা তো উল্টো স্বামীদের সাথে সকাল সন্ধ্যা ঝগড়া করে এবং এর পরিমাণ এত বেশি বছরে সংখ্যাটা মনে হয় শত শত বার হবে স্বামীকে শ্রদ্ধা করা তো দূরে থাকুক খাদিজার সঙ্গে আজকালকার নারীদের কোনো তুলনাই চলে না তিনি বলেন অনেকে বলে খাদিয়া রাদিয়াল্লাহু আনহা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুগত ছিলেন কারণ তিনি নবী ছিলেন এই কথাটি পুরোপুরি ঠিক নয় কারণ মোহাম্মদ সাল্লাহ উলাইসাল্লামের অন্যান্য স্ত্রীরাও অর্থাৎ অন্যান্য অম্মুল মিনরাও মাঝে মাঝে বিভিন্ন মানবিক কারণে তাকে কষ্ট দিয়ে ফেলেছেন একবার তো এইরকম একটি ঘটনা জের ধরে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম তার সমস্ত স্ত্রীদের কাছ থেকে এক মাস পর্যন্ত আলাদা থেকেছেন তাহলে দেখা যাচ্ছে সমস্ত ওমুল মিনীন্দের মধ্যে একমাত্র খাদিজা রাদি আল্লাহ আনহাই ছিলেন আলাদা এবং সবার থেকে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী দীর্ঘ পঁচিশ বছর সংসার জীবনে কখনও তিনি রাসুল্লাহ সাল্লামকে কষ্ট দিয়ে কোনো কথা বলেননি বা অসন্তুষ্ট করেননি শেখ মুসা শরীফ বলেন প্রত্যেক স্ত্রীর উচিত খাদিজার দৃষ্টান্ত অনুসরণ করা বিশেষ করে দায়ী শায়েখ এবং আলেমদের স্ত্রীদের মুসলিম দায়ী শায়েখ শিক্ষক এবং ছাত্রদের জন্য পারিবারিক জীবনে সুখী হওয়া খুবই জরুরি যাদের স্ত্রীরা সবসময় চিৎকার চেঁচামেচি করে অশান্তি সৃষ্টি করে এবং এই কারণে স্বামীরা যখন কর্মক্ষেত্রে গিয়ে সমস্যায় পড়ে যান তাদের কর্মদক্ষতা কমে যায় ধরুন কোনো একজন ব্যক্তি সারাদিন অফিস করলেন এরপর অনেক কষ্ট করে রাস্তার জ্যাম ঠিলে সন্ধ্যায় বাড়ি ফিরলেন কিন্তু ঘরে ঢুকতে না শুরু হয়ে গেল স্ত্রীর ঝগড়া বিশ্রামের সুযোগটুকুও সেই বেচারা পেল না ঘরে বলুন অফিসে বলুন এই ব্যক্তি কোথাও শান্তিতে থাকতে পারবে না রসুলুল্লাহ সাল্লু আলাইস্লামের উপরে যখন তার কাছের মানুষরা তার বিরোধিতা করত অত্যাচার করত তখন খাদিজা রাজি আল্লাহ আনহা তাকে সঙ্গ দিতেন আস্থা যোগাতেন সান্ত্বনা দিতেন এবং এটা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জীবনে বয়ে আনত শান্তির পরশ তার মনোবল দৃঢ় হয়ে উঠত সুতরাং নারীদের উচিত স্বামীদেরকে সাহায্য সহযোগিতা করা তাদেরকে কষ্ট না দেওয়া শাইখ মুসা শরীফ বলেন স্ত্রীর দায়িত্ব হচ্ছে বাড়িতে শান্তিময় পরিবেশ সৃষ্টি করা কর্মক্ষেত্রে এগিয়ে যেতে স্বামীকে সহযোগিতা করা উচিত কথায় আছে প্রত্যেক সফল পুরুষের পেছনে থাকে একজন অসাধারণ নারীর অবদান আর নারীদের তো এমনই হওয়া উচিত সাফল্য অর্জনে স্বামীকে সাহায্য করা উচিত সুতরাং এই সকল ভূমিকার কারণে আল্লাহতায়ালাহ খাদিজা রাজি আল্লাহুয়ানহাকে এভাবে পুরস্কৃত করেছেন খাদিজা রাজি আনহা তিনি থাকবেন জান্নাতের সেই মুক্তা নির্মিত প্রাসাদে যেখানে কোনো চিৎকার চেচামেচি বা ক্লান্তিকর কোনো জিনিস থাকবে না শেখ মুসাশরী ফাক্কাল্লাহ আসরাহ তিনি বলেন নারীদের জন্য এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে খাদিজা রাজিয়া আনহা এই মর্যাদা পেয়েছেন স্বামীর সাথে উত্তম আচরণের কারণে তখন রাসুল উল্লাহ মুহম্মদ সাল্লাহ আলসালাম ছিলেন একজন দরিদ্র ব্যক্তি তবুও খাদিজা তার সাথে সংসার করতে রাজি হয়েছেন স্বামীকে কষ্টে রেখে তিনি নিজে আরাম করেননি বরং স্বামীর দুঃখ ভাগাভাগি করেছেন খাদিজা একজন ধনী মহিলা হয়েও নিজ হাতে স্বামীর খেদমত করতেন अनेक नारी आमी सन्तुष्ट रखार चेष्टा करें विपदे तक सहयोगित करें अस्वीकार कर कि नहीं क्य स्वमी सा द्वंद मनोमाल्य सामान्य किस मतभेद हम ही तक मुहूर्त मध्य सबकिू बदले जाए स्त्री थकेंत बचर तुम्हारा संसार कर लम क्षू बनीम किचुई पेलम ना एभवे स्वमीर प्रति ता अकृतज्ञता प्रकाश करें ये उद्देश्य शायख ब जा रा एभवे अभिजोग करें तेजी हे सम्मानित नारी जति আখিরাদের কথা চিন্তা করেছেন কি একজন উত্তম স্ত্রীর জন্য আল্লা তাল্লাহ যে প্রতিদানের অঙ্গীকার করেছেন সেটা ভুলে যাবেন না দুনিয়াতে জীবনসঙ্গীর পক্ষ থেকে আপনি যে কষ্ট সহ্য করবেন এর বিনিময়ে জান্নাতে আপনার মর্যাদা উচ্চ করে দেওয়া হবে স্বামী আনুগত্য পাবার যোগ্য হোক কিংবা নাই হোক উভয় ক্ষেত্রেই যে স্ত্রী ধৈর্যশীলা থাকবেন নিঃসন্দেহে তিনি আল্লাহ তাল্লাহার কাছ থেকে অনেক বড় পুরস্কার পাওয়ার যোগ্য হয়ে উঠবেন আপনি সব সবসময় এই বিশ্বাস রাখবেন যে একটি দিনী পরিবার গঠনের মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে একটি শক্তিশালী মুসলিম সমাজ গঠন করছেন তাহলে দেখবেন ব্যক্তিগত সমস্যাগুলো তুচ্ছ হয়ে আসবে অমর আব্দুল খতাব রাজিউল্লাহানহু তিনি বলতেন শুধুমাত্র প্রেম আর ভালোবাসা দিয়ে সব সংসার টিকে না সব স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা নাও থাকতে পারে কিন্তু এরপরেও সংসার টিকে থাকে সংসারগুলো ভেঙে যায় না এর কারণ হচ্ছে স্বামী স্ত্রী চায় তাদের সংসার জীবন টিকে থাকুক তারা চায় তাদের পরিবার অক্ষুণ্ণ থাকুক এবং এই মনোভাবে খারাপ কিছু নেই এটাই ঠিক আছে কোন স্বামী হয়তো মন্দলোক হতে পারে কি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারে কিংবা কঠোর আচরণ করতে পারে এর বিনিময়ে যদি স্ত্রীরা ধৈর্য ধারণ করে সহিষ্ণুতার পরিচয় দেয় এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে তারা নিঃসন্দেহে উত্তম প্রতিদান পাওয়ার যোগ্য হয়ে যান খাদিজা রাদি আল্লাহ জীবনের উপরে এটাই ছিল শয়েক মুসার শরীফ ফকালাহু আসরাহ এর মন্তব্য খাদিজা রাজিয়াল্লাহ আনহার সংগ্রামী জীবনের পরবর্তী ঘটনা হচ্ছে কুরাইশদের মাধ্যমে সর্বাত্মক বয়কটের শিকার হওয়া রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম মক্কার দাওয়াতি কাজ যত বাড়াতে লাগলেন কাফেরদের পক্ষ থেকে বিরোধিতাও তত প্রবল হতে লাগল নবত্বের সপ্তম বর্ষে এসে কাফেররা বয়কট করলো মুসলিমদেরকে কাফেররা বলল এখন থেকে কেউ মুসলিমদের সাথে কোনো ধরনের মেলামেশা করতে পারবে না মুসলিমদের সাথে সমস্ত রকমের সামাজিক অর্থনৈতিক লেনদেন নিষিদ্ধ মুসলিমদের সাথে বিয়ে সাদী করা পণ্য ক্রয় বিক্রয় করা নিষিদ্ধ এমনকি কেউ কথাও বলতে পারবে না এরপর এই কথাগুলো লিখে তারা কাবার দেয়ালে টানিয়ে রাখলো সেখানে তারা লিখে দিল বনু এবং বনুমোত্তালিবের সাথে ক্রয় বিক্রয় সামাজিক কার্যকলাপ অর্থনৈতিক আদান প্রদান কুশল বিনিময় এসব নিষিদ্ধ কেউ তাদের সাথে বিয়ে শি করতে পারবে না উঠা বসা কথাবার্তা মেলামেশা বাড়িতে যাতায়াত কোনো কিছুই করা চলবে না যতক্ষণ না তারা মোহাম্মদকে হত্যার জন্য আমাদের হাতে তুলে দেবে ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এরপর মুশ্রিকরা একজোট হয়ে মুসলিমদেরকে তাড়িয়ে দিল তাদের ঘরবাড়ি থেকে মক্কার বাইরে একটি সরু গিরিপথ ছিল সেখানে মুসলিমরা অবরুদ্ধ হয়ে গেলেন সেখান থেকে মুসলিমরা বের হতে পারতেন না অল্প কিছু সময় ছাড়া তারা কোনো পণ্য কেনাবেচা করতে পারতেন না ফলে অল্প দিনের মধ্যেই মুসলিমদের জমানো খাবার ফুরিয়ে এলো ক্ষুধার কষ্টে কাঁদতে লাগলো শিশুরা শুরু হলো এক কঠিন পরীক্ষা আবু লাহাব বাদে বনু হাশেম এবং বনুমুত্তালিবের সবাই সেখানে অবরুদ্ধ হয়ে পড়লেন মুসলিম অমুসলিম নির্বিশেষে অমুসলিমরা সেখানে অবরুদ্ধ হলেন কারণ তারা গোত্রপীতির কারণে রসুল্লাহ সালসাল্লামকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন রসুল উল্লাহর সাথে খাদিজা রাদিয়াহু আনহাও বন্দী হলেন সেখানে এই কঠিন সময়ে খাদিজা রাদিয়াহু আনহা একজন নারী হয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি তার অর্থ সম্পদ থেকে অকাতরে খরচ করতে লাগলেন মুসলিমদের জন্য খাদিজা আনহা তার উচ্চ বংশমর্যাদা তাকে কাজে লাগিয়ে তার চাচা এবং ভাতিজার সাহায্য নিয়ে গোপনে খাবার পাঠাতেন মুসলিমদের কাছে এমনই একটি দিনের কথা একদিন খাদিজার ভাতিজা হাকিম ইবনে হিজাম গোপনে গমের বস্তা নিয়ে আসছিলেন সেই গিরিপথে কিন্তু কাফেরদের নেতা কুখ্যাত আবু জাহেল তাকে দেখে ফেলল এবং সে বলল এই যে তুমি খাবার নিয়ে মুসলিমদের কাছে যাচ্ছ তুমি কিছুতেই সেখানে যেতে পারবে না তোমাকে আমি লাঞ্ছিত করব অপমানিত করব। এরপর তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল এমন সময় সেখানে এলেন আবুল বুখতারি তিনিও ছিলেন খাদিজার ভাতিজা আবুল বুখতারি আবু জাহেলকে বললেন এই খাদ্য তো পাঠানো হচ্ছে আমাদের ফুফু খাদিজার কাছে তোমার কারণে কি আমরা আমাদের ফুফুকে ভুলে যাব কখনও না হাকিমকে ছেড়ে দাও কিন্তু আবু জাহেল রাজি হলো না তখন সেখানে তাদের মধ্যে মারামারি লেগে গেল এভাবে খাদিজা রাজি আনহা তার ভাতিজাদেরকে দিয়ে খাবার আনাতেন এরপর সেগুলো বন্টন করে দিতেন মুসলিমদের মাঝে আরেকদিন খাদিজা রাজি আল্লাহ আনহা তার এক চাচাকে বললেন আবু জাহেল আমাদেরকে খাদ্য কিনতে বাধা দিচ্ছে আপনি এসে ওকে শাসিয়ে যান খাদিজা চাচা তাই করলেন খাদিজা রাজি আল্লাহু আনহার পাঠানো খাবার দিয়ে এভাবে কয়েকদিন বা কখনও কখনো কয়েক সপ্তাহ পর্যন্ত মুসলিমরা টিকে থাকতেন অবশেষে দীর্ঘ তিন বছর পরে শেষ হলো এই অবরোধ দীর্ঘ তিন বছরে মুসলিমরা ক্ষুধা এবং অভাবের কারণে অনেক কষ্ট সহ্য করেছেন এটা ছিল এমনই এক কঠিন পরিস্থিতি যখন ক্ষুধার কারণে সাহাবিরা বাবলা গাছের কণ্টকময় বা কাঁটাদার পাতা চিবিয়ে খেতে বাধ্য হয়েছিলেন সেই সময় খাবারের এত কঠিন অভাব ছিল সাহাবিরা যখন মল ত্যাগ করতেন তখন ছাগলের মতো শুকনো মল ত্যাগ করতেন সেই কঠিন কষ্টের সময়ে একবার একজন সাহাবি একটি পশুর চামড়া খুঁজে পেলেন তখন তারা এতটাই আনন্দিত হলেন যে সেই চামরা সিদ্ধ করে কয়েকদিন পর্যন্ত খেয়েছিলেন সেই কঠিন দিনগুলোতে খাদিজারা দিয়ে আল্লাহ আনহার অবদানের কথা রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম কখনই ভুলে যাননি এ কারণেই রাসুল্লাহ সাল আল্লাম বলেছেন যখন কেউ আমাকে সাহায্য করেনি তখন খাদিজা আমাকে আশ্রয় দিয়েছে এবং তার সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছে এই ঘটনার শিক্ষা প্রসঙ্গে শেখ মুসার শরীফ ফেকাল্লাহু আসরাহ বলেন স্ত্রীদের উচিত স্বামীর জন্য প্রয়োজনে অর্থ খরচ করা স্বামীকে আর্থিক সহায়তা করা যাবে কি না প্রয়োজনের সময় তাকে টাকা পয়সা দেওয়া যাবে কি না এগুলো নিয়ে আজকাল অনেক আলোচনা হয় অনেকেই এটা মানতে চান না অথচ এই সব বিষয়ের কারণে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকম ঝামেলা তৈরি হয় অনেক সময় শ্বশুরবাড়ির লোকজন এটা বিরোধিতা করে বিশেষ করে স্ত্রীর মা বাবা শেখ মুস্তা বলেন এরা কেন এমনটা করে আমিটা তা ভেবে পাই না স্ত্রী যদি তার স্বামীকে অর্থনৈতিকভাবে সাহায্য করে তাতে সমস্যা কোথায় পরিস্থিতি এমন হতে পারে স্ত্রী অর্থনৈতিকভাবে সচ্ছল ধনী আর তার স্বামী অসুস্থ তখন কি করবেন অথবা স্বামী দরিদ্র তার আর্থিক সহায়তা দরকার এরকম অবস্থায় স্ত্রী অবশ্যই তার স্বামীকে সম্পদ দিয়ে সাহায্য করতে পারে সাহাবি আবদুল ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু তিনি ছিলেন দরিদ্র তার স্ত্রী জাইনাব রাদি আল্লাহু আনহা তিনি ছিলেন সচ্ছল তিনি তার স্বামীকে অর্থনৈতিকভাবে সাহায্য করতেন নিজের অর্থ শেয়ার করতেন একইভাবে খাজজা রাজি আল্লাহ আনহা তিনিও তার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লামের জন্য অকাতরে নিজের অর্থসম্পদ সম্পদ বিলিয়ে দিয়েছেন কোন স্ত্রী যদি এভাবে স্বামীকে সহায়তা করতে চান তাহলে এই বিষয়ে হস্তক্ষেপ করা বা বিরোধিতা করা স্ত্রীর পরিবারের সদস্যদের জন্য মোটেও উচিত নয় খাদিজা রাজিউল্লাহ আনহার এই অর্থনৈতিক সহায়তা সম্পর্কে ইঙ্গিত রয়েছে কোরআনের একটি আয়াতে যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন অবাজা দেখা আ ইলানা তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব এরপর অভাবমুক্ত করেছেন তাফসিরকারদের মতে এখানে খাদিজা রদি আল্লাহু আনহার কথা বোঝানো হয়েছে এবং এই আয়তে পরোক্ষভাবে খাদিজা আদি আল্লাহু আনহার কথায় এসেছে এটিও তার মর্যাদার একটি নিদর্শন উমুল মিনীন খাদিজা রদি আল্লাহু আনহা তিনি ছিলেন একজন দান শিলা মহিলা রসুল্লাহ সাল্লি সাল্লামের আত্মীয়দের জন্য তিনি অকাতরে দান করতেন একদিন রসুল্ল সাল্লাহ উল্লাহ সাল্লামের দুধ হালিমা সাদিয়া তিনি এলেন খাদিজার বাড়িতে হালিমাকে দেখে খুশি হয়ে উঠলেন রসুল তিনি তরিখড়ি করে উঠে দাঁড়ালেন এবং মা মা বলে ডেকে উঠলেন নিজের গায়ের চাদর খুলে সেই চাদর বিছিয়ে দিলেন এবং সেখানে বসতে দিলেন হালিমাকে এরপর রাসুল্ল সাল্লাহ আলাইসাল্লাম হালিমার খবর নিলেন তার কোনো কিছু লাগবে কিনা জানতে চাইলেন তখন হালিমা তার এলাকায় যে খরা চলছিল দুর্ভিক্ষ চলছিল সেটার খবর জানালেন বৃষ্টির অভাবে পশুগুলো মারা যাচ্ছিল চতুর্দিকে ছিল অভাব এই কথা শুনে হালিমাকে চল্লিশটি ভেড়া আর একটি শক্তিশালী উট উপহার দিলেন খাদিজা রদিয়াল্লাহানহা রসুল্ল সাল্লাহ সাল্লাম তিনিও নিজের পক্ষ থেকে কিছু উপহার দিলেন হালিমাকে খাদিজা রদিয়াল্লাহ আনহা তার স্বামী মোহাম্মদ সাল্লা আলাইস্লামকে প্রাণ ভরে ভালোবাসতেন তাই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যাদেরকে ভালোবাসতেন খাদিজাও তাদেরকে ভালোবাসতেন রাসুল যাদের জন্য অর্থ খরচ করতেন খাদিজাও তাদের জন্য অর্থ খরচ করতেন বিপদে আপদে তাদেরকে সহায়তা করতেন পাশাপাশি খাদিজা রদিয়াহু আনহা তিনি ছিলেন খুবই অতিথি পরায়ণ সমাজের অসহায় দরিদ্র মানুষদের জন্য প্রচুর দান খৈরাত করতেন তিনি রসুল্ল সাল্লুসাল্লাম খাদিজা রাদি আল্লাহু আনহার সাথে দীর্ঘ পঁচিশ বছর সংসার করেছেন নবুয়তের দশম বর্ষে মুশ্রিকদের সেই অবরোধ শেষ হল এরপর খাদিজা রাদিয়াল্লাহ আনহা ফিরে এলেন তার বাড়িতে দীর্ঘ তিন বছরের কষ্টকর অবরোধের কারণে অসুস্থ হয়ে পড়লেন তিনি তখন তার বয়স ছিল পঁয়ষট্টি বছর ধীরে ধীরে তার অবস্থা খারাপ হতে লাগলো এরপর নবুয়তের দশম বর্ষের রমাদান মাসের দশ তারিখে ইন্তেকাল করলেন উম্মুল মমিন খাদিজা বিন্তুখুয়াইলিদ রাদি আনহা। এভাবে রাসুলের সাথে দীর্ঘ পঁচিশ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটলো এবং তিনি পারি জমালেন আখিরাতের অনন্ত জীবনের উদ্দেশ্যে রাসুল উল্লাহ সাল্লাহসাল্লাম তার এতদিনের সুখ দুঃখের সাথী খাদিজা রাদি আল্লাহুয়ানহাকে হারিয়ে খুবই দুঃখ পেলেন মর্মাহত হলেন সেই বছরটিকে বলা হয়ে থাকে দুঃখের বছর বা আমুল হোজন খাদিজার মৃত্যুর বছরেই ইন্তেকাল করেন রাসুলের চাচা আবু তালিব তাদের দুজনের মৃত্যুর মধ্যে ব্যবধান ছিল কয়েক দিন বা কয়েক সপ্তাহ আবু তালিব ছিলেন রাসুলের সামাজিক নিরাপত্তা আর খাদিজা দিতেন রাসুলকে মানসিক সহায়তা খুব কাছাকাছি সময়ে এই দুজন মানুষের ইন্তেকালের কারণে রাসুল উল্লাহ সাল্লিয় সাল্লামের মানসিক কষ্ট এবং যন্ত্রণা বহুগুণে বেড়ে গেল এই বিষয়ের উপর মন্তব্য করে ইবনে এসাক রাহমউল্লা বলেছেন খাদিজা বেঁচে থাকতে যেসব সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যেত খাদিজার মৃত্যুর পর সেগুলোর বোঝা রাসুলের জন্য বহু গুণে বেড়ে গেল কারণ খাদিজা ছিলেন রাসুলের সত্যিকারের সহযোগী এবং বন্ধু সুতরাং খাদিজার মৃত্যুর ঘটনা ছিল রসুল্লাহ সাল আলহিউসাল্লামের জীবনের অন্যতম কঠিন মুহূর্ত খাদিজা রাজিয়াল্লাহ আনহার ইন্তিকালের পর তাকে দাফন করা হয় মক্কার আল হুজন গোরস্থানে বর্তমানে এর নাম আলমুয়াল্লাহ রাসুলুল্লাহ সাল্লাম নিজ হাতে খাদিজাকে কবরে নামান নিজ হাতে তার লাশ কবরে রাখেন এবং তাকে দাফন করেন এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন খাদিজার ফাতিজা হাকিম ইবহিজাম তিনি বলেন তখনও আল্লাহ তাল্লাহ জানাজার সাল্লাতের বিধান নাতিল করেননি তাই আমরা খাদিজা রদিয়াল্লাহানহার জানাজার সাল্লাদ পড়িনি খাদিজা রদিয়ালহার ইন্তেকালের পর তার কথা স্মরণ করে সবাই দুঃখ পেতেন মর্মাহত হতেন একদিন ফাতিমা আনহা তিনি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে জানতে চাইলেন আমাদের আম্মা খাদিজা এখন কোথায় রাসুল বললেন তিনি আছেন মারিয়াম এবং আজিয়ার সাথে জান্নাদের একটি প্রাসাদে আছেন তারা এবং সেই প্রাসাদটি বাসের তৈরি একথা শুনে ফাতিমা বললেন এটা কি দুনিয়ার বাসের মতো রাসুল্লাহ সাল উলিয়া সাল্লাম জবাব দিলেন না কখনোই না জান্নাতের বাস মনিমুক্তা দিয়ে সাজানো খাদিজা রাদিয়া আনহার প্রতি রাসুল উল্লাহ সাল্লা উলাইসাল্লামের বিশেষ ভালোবাসা এবং কৃতজ্ঞতার একটি নিদর্শন হচ্ছে যতদিন খাদিজা জীবিত ছিলেন রাসুল্লাহ সাল্লাম দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেননি অথচ সেই সমাজে বহুবিবাহ ছিল একটি সাধারণ সংস্কৃতি তবুও খাদিজা বেঁচে থাকা অবস্থায় রাসুল দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি এ বিষয়ে মন্তব্য করে ইবনে হাজার রহেমল্লাহ বলেছেন খাদিজার মর্যাদার একটি বিষয় হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাস্লাম সবসময় খাদিজার অবদানের জন্য কৃতজ্ঞ ছিলেন নবী সাল্লাইসাল্লাম খাদিজাকে অগ্রাধিকার দিয়েছেন খাদিজার জীবদ্দশায় অন্য কোনো নারীকে বিয়ে না করার মাধ্যমে সূত্র আমরা দেখতে পাই অন্যান্য ওমুল মিনীন্দের তুলনায় এটি ছিল খাদিজা রাদি আল্লাহ আনহার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য অন্যান্য ওমুল মোমিনরা প্রত্যেকেই ছিলেন কারো না কারো সতীন কিন্তু আল্লাহ তাহ খাদিজাকে এককভাবে রেখেছিলেন শুধুই রাসুলুল্লাহ সাল্লাইের জন্য দীর্ঘ পঁচিশ বছরের সংসার জীবনে খাদিজা রাদি আল্লাহ আনহাই ছিলেন রাসুলের একমাত্র স্ত্রী খাদিজার মৃত্যুর বহু বছর পরেও রাসুল উল্লাহ সাল্লু আলু সাল্লাম সবসময় খাদিজার কথা স্মরণ করতেন একদিন খাদিজার বোন হালা বিন্তু খুয়াইলিদ এলেন রাসুল উল্লাহ সাল্লু ভুলাইস্লামের সাথে দেখা করতে তিনি রাসুলের কক্ষে প্রবেশের অনুমতি চাইলেন হাল আর কণ্ঠস্বর ছিল অবিকল খাদিজার মতো হঠাৎ করে খাদিজার মতো কণ্ঠের আওয়াজ শুনে চমকি উঠলেন রসুল উল্লাহ সালাইস্লাম এরপর বিষয়টা বুঝতে পেরে তিনি বলে উঠলেন আল্লাহুমা হালা বিন্তু খোয়াই লিথ দেখছি খাদিজার বোন হালা তখন সেখানে উপস্থিত ছিলেন রসুল্লাহ সাল্লাহামের স্ত্রী আয়েশা অন্যান্য স্ত্রীদের মতো আয়েশা রাজি আল্লাহু আনহা তিনিও চাইতেন তিনিই যদি সবচেয়ে প্রিয় হতেন রসুল উল্লাহ সাল্লা উলাইস্লামের কাছে যদিও খাদিজা রদি আনহার পর অন্যান্য স্ত্রীদের মধ্যে আয়েশা রাদি আল্লাহু আনহাই ছিলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সবচেয়ে প্রিয়তমার স্ত্রী তবুও খাদিজার কথা শুনে ঈর্ষা হতো আয়েশা রাদি আল্লাহু আনহার অন্তরে এবং এই ঈর্ষা ভালোবাসারই নামান্তর আয়েশার রদি আল্লাহু আনহার এই ঈর্ষা সম্পর্কে তার জীবনী আলোচনায় আরও বিস্তারিতভাবে আলোচনা হবে ইসা আল্লাহ রসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন হালার কণ্ঠস্বর শুনে খাদিজার কথা স্মরণ করছিলেন তখন আয়েশার রদি আনহা ঈর্ষান্বিত হলেন এবং তিনি বলে উঠলেন আপনি কি এখনও কুরাশদের এক বৃদ্ধা নারীকে স্মরণ করছেন বয়সের কারণে যার দাঁত পড়ে গেছে এবং পায়ের গোছা শুরু হয়ে গেছে যুগের আবর্তনে যিনি বিলীন হয়ে গেছেন আয়েশা রদিয়াল্লাহু আনহা বললেন আল্লাহ তাল্লাহ তো আপনাকে তার থেকে উত্তম স্ত্রী দিয়েছেন একথা শুনে অসন্তুষ্ট হলেন রসুল্লাহ সাল্লু আলু আস্লাম তিনি বললেন কখনোই নয় খাদিজার থেকে উত্তম স্ত্রী আল্লাহ আমাকে দেননি এরপর রাসুল্ল সাল্লা উলিয়া অসাধারণ ভাষায় খাদিজা রাদিয়া আল্লাহু আনহার কয়েকটি অনুপম শ্রেষ্ঠত্ব তুলে ধরেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন লোকেরা যখন আমার নবুত অস্বীকার করেছে খাদিজা তখন ইমান এনেছে মক্কার লোকেরা যখন আমাকে মিথ্যাবাদী বলেছে খাদিজা আমাকে সত্যবাদী বলেছে যখন লোকেরা আমাকে বঞ্চিত করেছে খাদিজা আমাকে সাহায্য করেছে তার সম্পদ দিয়ে আর একমাত্র খাদিজা থেকেই আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন অন্য স্ত্রীদের থেকে দেননি রাসুলের মুখে একথা শোনার পর আয়েশা রাদি আনহা নিজের কথার জন্য লজ্জিত হন অনুতপ্ত হন আয়েসার রাজি আনহা নিজেই এই ঘটনা বর্ণনা করেছেন রাসুল উল্লাহ সাল্লাসাল্লামের মন্তব্য শোনার পর তিনি মনে মনে দোয়া করে আল্লাহ তাল্লাহার কাছে বলেন আল্লাহ তুমি এবারের মতো তোমার রাসুলের রাগ দূর করে দাও আমি আর কখনোই খাদিজা সম্পর্কে এমন কথা বলবো না সুতরাং রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম মৃত্যু পর্যন্ত কখনোই খাদিজার কথা ভুলেননি প্রায়ই তিনি খাদিজা রদি আল্লাহু আনহার প্রশংসা করতেন এবং তার জন্য অকাতরে দোয়া করতেন কোনো হারিয়া আসলে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলতেন এটা অমুক মহিলার কাছে দিয়ে এসো সেই মহিলা খাদিজার বান্ধবী ছিল এটা অমুক মহিলার বাড়িতে দিয়ে এসো সে খাদিজাকে ভালোবাসত খাদিজার পরিচিত কেউ দেখা করতে এলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার যত্ন নিতেন কোনো কিছু লাগবে কিনা খোঁজ নিতেন এসব দেখে আয়সারাদিয়া আল্লাহু আলহা বলতেন মনে হচ্ছে যেন খাদিজা ছাড়া দুনিয়াতে আর কোনো নারীই নেই তখন রাসুলুল্লাহ সল্লাহ আলহিম জবাব দিয়ে বলতেন হ্যাঁ খাদিজা এমনই ছিলেন খাদিজা এমনই ছিলেন আয়েশা রদি আনহা তিনি বলেছেন আমি নবী সাল্লিয়া সাল্লামকে বহুবার এই কথা বলতে শুনেছি তিনি বলতেন খাদিজা এই জগতের সর্বোত্তম নারী সত্যিই তাই তিনিই ছিলেন প্রথম তিনি ছিলেন সেরা তিনি ছিলেন নবী সাল্লু আলহিহি আসাল্লামের প্রথম স্ত্রী তিনিই ছিলেন এই উম্মতের প্রথম মুসলিম তিনি ছিলেন রাসুলুল্লাহ সালু আলহিউ আসাল্লামের সাথে প্রথম সালাদ আদায়কারী প্রথম অজুকারী তিনি ছিলেন একমাত্র মানুষ যাকে আল্লাহ তাল সালাম পাঠিয়েছেন ফেরেজ তার মাধ্যমে আসুন আমরাও দরুদ এবং সালাম পেশ করি আমাদের মা উম্মুল মিনিন খদিজা বিনতু খোয়াইলিদ রদি আল্লাহ আনহার প্রতি হে আল্লাহ আপনি আমাদের মা খদিজার উপর সন্তুষ্ট হয়ে যান ও সাল্লাহ তা আল্লাহ আল্লাহনা মুহম্মদ ও আল্য়ি ওয়া সাহেবহি আজমাইন আলহামদুলিল্লাহি রব্বিল আয়মিন